সাজা একজন নারী হয়েও নিজেকে নবী দাবি করেছিল সে বসবাস করতো ইরাক সীমান্তবর্তী তাগুলুপ গোত্রে সেই গোত্রের একজন সর্দার নারী ছিল সে সময়ের আবর্তে তার অনেক অনুসারী হয়ে গেল কিন্তু সকলেই যে তাকে নবী হিসেবে বিশ্বাস করে অনুসরণ করছিল বিষয়টা সেরকম ছিল না বরং অনেক ক্ষেত্রেই তার সঙ্গীসাথী তার অনুসারী যারা ছিল তারা ছিল মূলত রাজনৈতিক ক্ষমতা নিজেদের অধিকারে রাখার জন্য একে অপরের সহযোগী একে অপরের মিত্র সাজা ভাগ্যগণনা করতে পারত এবং ভাগ্যগণনা এগুলো এক ধরনের কুফুরি মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে সত্য মিথ্যাকে একত্রে মিশিয়ে মানুষের সামনে তারগুলোকে এগুলোকে উপস্থাপন করতো সাজাহ তুলাইহা এবং মোসাইলামা আলকজাব উভয়ের সঙ্গেই যোগদান করেছিল এবং আরও একজন ব্যক্তি যিনি সাজার সঙ্গে যোগদান করেছিলেন তিনি হচ্ছেন মালিক বিন নোয়াইরা মালিক বিন নোয়াইরা তিনি একসময় মুসলিম ছিলেন কিন্তু পরবর্তীতে আউবকর সিদ্দিকের খিলাফতকালে তিনি ইসলাম ত্যাগ করেন এবং মোরতাদ হয়ে যান তিনি জাকাত দিতে অস্বীকার করেছিলেন এবং তার আরও অন্যান্য অপরাধের মধ্যে ছিল সাজার সঙ্গে মিত্রতা স্থাপন করা এবং একত্রে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রী লিপ্ত হওয়া এমনকি বন তামিমের যে সমস্ত শাখা তখন ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিল তাদের উপর আক্রমণ করার জন্য সাজাহাকে মালিক বেনা অনুপ্রাণিত করছিল শুধু তাই নয় যখন খালিদ বিন্হ তিনি বাহিনী নিয়ে বের হলেন এবং এই ধরনের মোর্তাদেরকে দমন করতে শুরু করলেন তুলাইহা আল আসাদি তার পরাজয়ের পর বুজাখা থেকে বুতানামক অঞ্চলে যে সমস্ত গোত্রগুলো ছিল তারা অনেকে নিজেদের ভুল বুঝতে পারে এবং আবারও ইসলামের উপর প্রতিষ্ঠিত হয় কিন্তু মালিক বিন ওয়েরা তখনও নিজের অবস্থান স্পষ্ট করছিল না এবং সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অবস্থান করছিল যখন মালিক বিন ওয়েরা দেখল যে তার দুইজন মিত্র তুলাইহা পরাজিত হয়েছে পলায়ন করেছে সাজাহ নিজের নবী দাবি করা প্রত্যাহার করে সেও নিজের এলাকায় ইরাকের দিকে চলে গেছে তখন সে নিজের বিপদ টের পেল কারণ সে মিত্রবিহীন অবস্থায় একা হয়ে যায় অপরদিকে খালিদ বিন ওয়ালিদ তিনি বাহিনী নিয়ে এই সমস্ত লোকেদেরকে দমন করছেন খালিদ যখন দেখলেন মালিক বিন ওয়াইরা তিনি মিত্রবিহীন অবস্থায় তিনি দ্রুত আক্রমণ করে তাকে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন দিকে আনসার সাহাবাহরাম তারা কিছুটা ভিন্ন মতামত পোষণ করছিলেন তারা বলছিলেন যে আমরা খলিফার অনুমতি গ্রহণ করি অনুমতি নিয়ে এরপর আমরা আক্রমণ করি অপরদিকে খালিদ মে মালিদ তিনি বলছিলেন যে যদি আমরা অনুমতির অপেক্ষায় থাকি তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে হবে এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন অভিযানে বাহিনীর আমির যারা থাকতেন আউকার স্মৃতিক রায়তুল্লাহ তাদেরকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন কাজেই খালিদ বিন ওয়ালিক রায়তুলাহু তার সিদ্ধান্ত অনুসারে তিনি বাহিনীর আমির সাহাবা একরাম আনসার সাহাবাইকরাম তার অনেকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন শেষ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলো মালিক বিন ওয়াইরা তার দলবলকে গ্রেফতার করা হলো এবং ঘটনার পরিসমাপ্তি হচ্ছে মালিক বিন ওয়াইরা তাকে হত্যা করা হলো সে নিহত হয়েছিল কিভাবে তাকে হত্যা করা হয়েছিল এ প্রসঙ্গে কয়েকটি বর্ণনা আমরা দেখতে পাই বর্ণাগুলো মূলত দুই ধরনের প্রথম ধরনের বর্ণনা হচ্ছে খালিদ বিনওয়ালিদ সরাসরি মালিক বিন ওয়ে সঙ্গে আলোচনা করেছেন তাকে জাকাতের বিষয়ে জিজ্ঞাসা করেছেন সেই জাকাত প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফলে মুরতাদ হিসেবে তাকে ইসলামী আইনের শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে দ্বিতীয় বর্ণনায় দেখা যায় যখন তারা বন্দি অবস্থায় ছিলেন তখন খালিদ বিনওয়ালিদ মুসলিমদেরকে বলেছিলেন দা ফিও হোম দাফিও হোম এর অর্থ হচ্ছে তাদেরকে গরম করো তাপমাত্রার ব্যবস্থা করো সেই রাতটা ছিল শীতের রাত মরুভূমিতে তাপমাত্রা কমে আসে রাতের বেলায় কিছু তাপের প্রয়োজন হয় কিন্তু আরবের এক এক অঞ্চলে মানুষ এক এক শব্দের বিভিন্ন অর্থ গ্রহণ করে থাকতো। কাজেই যারা রক্ষী ছিলেন সেই সমস্ত মুসলিমরা মনে করলেন যে এদেরকে হত্যা করার জন্য নির্দেশ খালিদ বিন ওয়ালিদ প্রদান করেছেন কাজেই তাদেরকে হত্যা করে দেওয়া হলো। এবং এরপর খালিদ বিন ওয়ালিদ মালিক বিন ওয়াইরার স্ত্রী তাকে বিয়ে করে ফেলেন যেহেতু মালিকের অবস্থান অনেকের কাছেই অস্পষ্ট ছিল কাজে এই বিভিন্ন ধরনের কথাবার্তা কানা ঘোষা শুরু হয়ে গেলেন এবং শুধু তাই নয় তিনি অনুমতি ছাড়া ছাড়াই বাহিনী ছেড়ে দিয়ে সরাসরি মদিনায় চলে আসলেন আবুকরা সিদ্দিকের কাছে এবং এসে তিনি নালিশ করলেন যে মালিক বিন ওয়ালিরাকে হত্যা করা হয়েছে এমন অবস্থায় যখন আমি তাকে আজান দিতে দেখেছি সলাৎ আদায় করতে দেখেছি কিন্তু খালিদ তাকে হত্যা করেছে এবং তার স্ত্রীকে বিয়ে করে নিয়েছে এরপর তিনি অমর রয়েতলানোর কাছে গিয়ে একই ধরনের অভিযোগ পেশ করলেন অমর রয়েতলান্ন অত্যন্ত ক্ষিপ্ত হলেন আউ বকর সিত্বিক খালিদ বিন অলিদকে ডেকে পাঠালেন মদিনাতে খালেদ সরাসরি যুদ্ধের ময়দানে ছিলেন সেখান থেকে যুদ্ধের পোশাকে থাকা অবস্থাতেই মদিনায় চলে আসলেন এবং খালিদ বিন অলিদ এমন একটি অবস্থায় মদিনায় প্রবেশ করলেন যখন তার গায়ে যুদ্ধের পোশাক লোহার বর্ম ঘাড়ের উপরে চেইন মেইল লোহার তৈরি জালের মতো এক ধরনের বর্ম পাগড়িতে তীরের পালক সংযুক্ত অবস্থায় ছিল অত্যন্ত জাকজমকের সঙ্গে তিনি মদিনায় প্রবেশ করেছেন সাধারণভাবে ইসলামে এই ধরনের জাকজমক প্রদর্শন করা লোক দেখানো এটা বৈধ নয় তবে যুদ্ধের ময়দানে কিছু ব্যতিক্রম রয়েছে সেখানে এগুলো বৈধ অমরাই তাহ এই ধরনের অবস্থায় খালেদকে মদিনায় প্রবেশ করতে দেখে তিনি খালেদকে জাপটে ধরলেন এবং তার যে তীরের পালক পাগরির সঙ্গে লাগানো ছিল সেটা টেনে খুলে ফেললেন এবং তাকে বললেন যে তুমি মুনাফিকি করেছ একজন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছ এবং তার স্ত্রীকে তুমি বিয়ে করে নিয়েছ খালিদ বিনওয়ালি তিনি জানতেন আউ আকার সিদ্দিকাহুর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী হচ্ছেন অমরাইত লানহু এবং তার পরামর্শ কোবটে এবং আউ আকার সিদ্দিকানহুর বিভিন্ন মতামতের উপর অমরাইতলানহুর মতামত বেশ প্রভাবশালী কাজেই খালিদ নিজের বিপদ টের পেলেন এবং তিনি ভাবলেন যে আউয়করও হয়তো একই ধরনের মতামত পোষণ করে থাকতে পারেন কাজেই তিনি কোনো জবাব না দিয়ে চুপ থাকলেন আউকর সিদ্দিক তিনি পুরো ঘটনা তদন্ত করার ব্যবস্থা করলেন এবং শেষ পর্যন্ত তিনি রায় প্রদান করলেন খালিদ বিনিদ তিনি নির্দোষ এখানে তার কোনো অপরাধ নেই এবং খালিদ বিনোয়ালিদ তার আবুকার সিদ্দিকে বলেছিলেন যে খালিদকে বরখাস্ত করা হোক তাকে শাস্তি প্রদান করা হোক কিন্তু আবুকার সিদ্দিক তদন্ত করে খালিদ বিনোয়ালিদের কোনো ইচ্ছাকৃত ভুল সেখানে পাননি কাদে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন অমরকে যে হে অমর আমি তাকে কোন শাস্তি প্রদান করতে পারি না বরখাস্ত করতে পারি না আল্লাহ যে তরবারি কাফেরদের উপরে কোষমুক্ত করেছেন তাকে আমি কোষবদ্ধ করতে পারি না রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের হাদিস থেকে আমরা জানি রসুল্লাহ সাল্লাইসাল্লাম খালিদকে বলেছেন আল্লাহর তরবারি সাইফুল্লাহ যাকে উন্মুক্ত করা হয়েছে কাফের এবং মোনাফিকদের উপরে কাজে আল্লাহর তরবারি উন্মুক্ত করা হয়েছে সেটাকে আবুকরিক কোষবদ্ধ করতে পারবেন না ইতিহাসে এই ঘটনাকে কেন্দ্র করে ঐতিহাসিক আলোচনাতে অনেক ধরনের বিতর্ক মতামত উপস্থাপন করা হয়েছে তবে সার কথা হচ্ছে আবুকার সিদ্দিক তিনি খালিদ বিন ওয়ালিদকে নির্দোষ পেয়েছেন এবং তাকে আগের পদেই বহাল রেখেছেন এবং মালিক বিন ওয়াইরাকে মোরতাদ হিসেবেই সাব্যস্ত করা হয়েছে কেননা খালেদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে বিয়ে করেছিলেন এবং এটা একমাত্র তখনই টিকে থাকতে পারে যখন মালিক বিন নোয়রাকে মোরতার সাব্যস্ত করা হয় মালিক বিন ওয়াইরা সে সুযোগ সন্ধানী ব্যক্তি ছিল যখন যেই দিকে সুবিধা হয় সেই দিকে অবস্থান গ্রহণ করত কাজেই তারই আসা যাওয়ার ফলাফল উপযুক্ত শাস্তি হিসেবে পেয়েছে আওকার সিদ্দিক ক্ষেত্রে রক্তমূল্য প্রদান করেছিলেন রক্তমূল্য প্রদান করেছিলেন মোতাম্মিম ইবনে ওয়াইরা যিনি মালিক বিন ওয়েরার ভাই তাকে রক্তমূল্য দেওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে মালিক বিনোয়া মুসলিম ছিল তাহলে কেন আবুকার সুদ্দিক রক্তমূল্য দিয়েছেন ওলামা কেরাম তারা বলেছেন মোতাম্মিম এবং অমরের অসন্তুষ্টি দূর করার উদ্দেশ্যে আবু কারিক এই রক্তমূল্য প্রদান করেছিলেন বাইতুল মাল থেকে এটা আবু কার সিদ্দিকের রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শিতার একটি প্রমাণ ছিল তিনি এভাবে বিষয়টিকে সমাধান করেছিলেন ইমাম ইব্রাহিমিয়া রহম্লা তিনি একটি চমৎকার বিশ্লেষণীয় নিমন্তব্য করেছেন সুনির্দিষ্ট ভাবে এই ঘটনার উপর নয় বরং সাধারণ করেছেন তার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তকর অভিযানে খালিদ বিনওয়ালিদের নেতৃত্বে বাহিনী পাঠানো অব্যাহত রাখলেন যদি বিভিন্ন সময় আওকরের কাছে এই ধরনের রিপোর্ট আসত যে খালিদ বিনওয়ালিদের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে এরপরেও অবকর সিদ্দিক তাকে তার পদ থেকে বরখাস্ত বা পরিবর্তন করেননি কারণ খালিদ বিনওয়ালিদকে তার পদে বহাল রাখার মাধ্যমে যে উপকার হচ্ছিল সেটা তার ক্ষতির তুলনায় অনেক অনেক বেশি ছিল এবং খালিদ বিনওয়ালিদ জাহিদ যে ভূমিকা পালন করেছিলেন তার অনুরূপ করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না তিনি আরো বলেছেন لان المتولي الكبير اذا كان خلقه يميل الى اللين فينبغي ان يكون خلق نائبه يميل الى الشده واذا كان خلقه يميل الى الشده فينبغي ان يكون خلق نائبه يميل الى اللين ليعتدل الامر যদি خليفه কিছটা নরম বা দয়ালু স্বভাবের হন তাহলে তার সহকারী বা نائب এমন নিযুক্ত করা উচিত যিনি কঠোর এবং খলিফা যদি কঠোর স্বভাবের হন ফলে দুয়ে মিলে একটি ভারসাম্য মধ্যম পন্থা কাজেকর্মে আলে ইতিতাল হয়ে যায় আবুকার সিদ্দিক রাইতলানহু তিনি কিছুটা কমল স্বভাবের ছিলেন যার ফলে খালিদ বিনু আলী রহিতানহু ছিলেন তার সেনাপতি হিসেবে উপযুক্ত যিনি একজন কঠোর ব্যক্তি ছিলেন অপরদিকে অমর ইবনুল খাতাব রাইতলানহু তিনি কঠোর স্বভাবের ব্যক্তি ছিলেন ফলে তার সময়ে তিনি সেনাপতি ছিলেন আবু ওবাইদা ইবনুল জাহা তিনি কিছুটা নরম স্বভাবের ছিলেন কমল এবং কঠিন এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল কমলতা এবং কাঠিন্য এই উভয়ের সমন্বয়ের মাধ্যমে বাস্তবে তারা অর্থাৎ বাস্তবে তারা রাসুল সাল্লামের প্রতিনিধিত্বের ভূমিকা পালন করতে পেরেছেন রাসুল পরবর্তী খলিফার ভূমিকা পালন করতে পেরেছেন কারণ রাসুল্লাহ সাল্লাহ তিনি নিজে ছিলেন তার নিজের সম্পর্কে আমি রহমতের নবী শান্তির নবী এবং আমি নাবিউল মালহামা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নবী কাজে আমরা বলতে পারি একটি যুদ্ধ সামরিক অভিযান এটা অনেক বড় বিষয় অনেক ঘটনা সেখানে ঘটে প্রত্যেক ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটি এটা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না কাজে অবকার স্থিতিক রাইতানহু তিনি খালিদ বিনওয়ালি রাইতানহুর বিভিন্ন অনিচ্ছাকৃত মানবিক ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করতেন কারণ এই সমস্ত ভুল ত্রুটির তুলনায় তার মাধ্যমে যে উপকার হচ্ছিল তার পাল্লা অনেক অনেক ভারী ছিল বাকি আলোচনার দিকে আমরা যাচ্ছি সরাসরি মুসাইলাম আল কাজাব ইয়াম আমার যুদ্ধ সেই দিকে যাওয়ার আগে রিত্তাযুদ্ধের বাদবাকি অংশ থেকে উল্লেখযোগ্য নির্বাচিত কিছু অংশ আমরা শেষ করে নিতে চাই অবকার সিদি তিনি মূর্তদদেরকে দমন করার জন্য এগারোটি পৃথক বাহিনী প্রস্তুত করেছিলেন এগারো জন আমিরের নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে সেগুলোকে পাঠানো হয়েছিল এমনই একটি বাহিনী ছিল বাহারাইন অঞ্চলে পাঠানো যার আমির ছিলেন আবুল আলা আলহাদুর আমি বর্তমানে আমরা যেই অঞ্চলটিকে একটি ক্ষুদ্র অঞ্চলকে বাহারাইন হিসেবে চিনি সেই সময়ে বাহারাইন বলতে বোঝানো হতো সমস্ত পারস্য উপসাগর সীমান্তবর্তী অঞ্চল এবং সেই অঞ্চলে যতগুলো দ্বীপ ছিল সেগুলোকে বাহরাইনের অন্তর্ভুক্ত করা হতো তাদের সেই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বর্তমান সৌদি আরবের সমস্ত পূর্ব অঞ্চল সমুদ্রপকূলবর্তী সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এগুলো সেই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল রসুল্লাহ সাল্লা জীবৎ দশায় রসুল্লাহ সাল্লাই সাল্লাম বাহারাইনের যে দুইজন গভর্নর ছিলেন তাদের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে যখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের ওফাত হয়ে যায় সেই দুইজন গভর্নর যারা মৃত্যুবরণ করেন তাদের সন্তানরা সেখানে শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং সময় পরিবর্তন দেখে তারা আবারও ইসলাম ছেড়ে দেয় মোরতাদ হয়ে যায় আর দুইটি প্রধান গোত্রের মধ্যে একটি গোত্র পরবর্তীতে আবারও ইসলামের উপরে ফেরত আসে অপরদিকে বনুবাকর সেই গোত্রটি ইসলামের বাইরেই রয়ে যায় ওর সিদ্দিক রাজেতুল্হ সেখানে আবুল আলা আল আহাদুরামি তার নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেছিলেন তারা যাত্রা করেছিলেন সফরের মধ্যে ছিলেন একটি মরুভূমির মধ্যে রাতের বেলা তারা শিবির স্থাপন করে বিশ্রাম নিচ্ছিলেন যাত্রাবিরতি সেখানে কোনো একটি ঘটনার কারণে যে উটগুলো ছিল সেই উটের উপরে তাদের মালামাল ছিল রসদ ছিল সেগুলো হঠাৎ করে কোনো কারণে ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই মালামালগুলো সহকারে সেগুলো বিভিন্ন দিকে চলে যায় মুসলিমরা উটগুলোকে খুঁজতে শুরু করেন কিন্তু সেগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না একটি সম্পূর্ণ মরুভূমির মধ্যে মাঝ পথে থাকা অবস্থায় যখন উট তাদের মালামালগুলো সহকারে বিভিন্ন দিকে চলে গেছে এরকম একটা অবস্থায় তারা তাদের সামনে বিশাল বিপদ দেখতে পাচ্ছিলেন এই অবস্থায় মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাদের সামনে নেই উঠ ছাড়াই বিশাল দূরত্ব তার কিছুতেই পারি দিতে পারবেন না সময়টা ছিল রাতের শেষ ভাগ তারা যখন নিরাশ হয়ে এমন এমনকি অনেকে তাদের মৃত্যুকালীন অসিয়ত সেগুলো একজন আরিজমের কাছে বলে যাচ্ছিলেন আবুল আল্লাহ আলহাদ আমি তিনি বাহিনীর আমির ছিলেন তিনি তাদেরকে সাহস প্রদান করছিলেন তিনি তাদেরকে বলছিলেন হে লোকসকল তোমরা বিচলিত হও না আল্লা মুসলিমিন তোমরা কি মুসলিম নাও আল্লাহমিল্লাহ তোমরা কি তোমাদেরকে কখনো লাঞ্ছিত করবেন না তিনি তাদেরকে দোয়া করার জন্য আল্লাহ সুহামতাল্লাহর কাছে সাহায্য দেওয়ার জন্য উৎসাহিত করছিলেন সময়টা ছিল রাতের শেষ ভাগ সেই সময় তারা সবাই আন্তরিকভাবে আল্লাহ সুহামতাল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন শেষ রাতের দিকে হঠাৎ করে মেঘের গর্জন শুরু হয়ে গেল চতুর্দিক থেকে মেঘ আসলো প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টির কারণে সেই অঞ্চলে কিছু নিচু অঞ্চল ছিল সেখানে পানি জমল যখন পানি জমল তারা দেখলেন যে দূর দিগন্তে কিছু প্রাণী সেই পানিগুলো খাওয়ার জন্য আসছে এবং সেগুলোই ছিল তাদের সে হারিয়ে যাওয়া উট সুতরাং সেখানে আলসু মহামতালার কাছে তারা যে দোয়া করেছিলেন তার জবাব হিসেবে আল্লাহ মহামতলা তাদেরকে সাহায্য করলেন সেখানে পানির অভাব ছিল আল্লা সুবাহ তাদেরকে পানির ব্যবস্থা করে দিলেন বৃষ্টি হলো এবং সেই পানি খাওয়ার জন্য যে উটগুলো হারিয়ে গিয়েছিল তাদের মালামাল সহকারে সেগুলো আবার সেই মালামাল সহ পানির উৎস পানির উৎস বৃষ্টি মেঘ সেগুলোকে অনুসরণ করে ঠিক তাদের কাছে আবার চলে আসলো তারা খুশি হলেন আল্লা সুবাহাতাল্লার প্রশংসা করলেন আল্লাহ সুবাহতাল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন এবং আরেক রাতের ঘটনা তার একটি স্থানে শিবির স্থাপন করেছিলেন বাহিনীর আমির আবুল আলা আলহাদুরমি তিনি হঠাৎ বিভিন্ন সরগোল আওয়াজ হইচইয়ের শব্দ শুনতে পাচ্ছিলেন কয়েকজন লোককে পাঠিয়ে দিলেন কোথায় হইচই হচ্ছে তারা এসে খবর দিল যে কাছে আমাদের শত্রুদের একটি শিবির রয়েছে সেখানে তারা মত পান করছে গান বাজনা করছে সেখানে তারা নাচানাচাই করছে ফুর্তি করছে আবুল আলা তিনি বুঝতে পারলেন এটি একটি সুবর্ণ সুযোগ এটাকে হাত করা যাবে না তিনি সবাইকে নির্দেশ দিলেন শত্রুদের উপরে আক্রমণ পরিচালনা করার জন্য শত্রুরা সেখানে মাতাল অবস্থায় মুসলিমরা সেখানে তাদের উপর হামলা পরিচালনা করলেন এবং তাদেরকে হত্যা করতে শুরু করলেন শত্রুদের একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন আল হুতাম হুতাম সে যখন দেখল যে মুসলিমরা তাদের উপরে আক্রমণ পরিচালনা করতে এসেছে সে দ্রুত তার ঘোড়ার উপরে ওঠার চেষ্টা করছিল কিন্তু রাতের বেলা অন্ধকারে ঘোড়ার উপরে উঠতে গিয়ে ঘোড়ার রেকাবের সঙ্গে তার পা আটকে যায় ফলে এসে অন্ধকারের মধ্যে বলছিল মানীয় সিহুলি রেকাব কে আমার রেকাপকে ঠিক করে দেবে কাছে একজন মুসলিম ছিলেন তিনি বললেন যে আমি তোমার এই রেকাপ ঠিক করে দেব তুমি তোমার পাটা একটু উপরের দিকে তোলো হুতাম তার পা যখন উপরের দিকে তুললেন সেই মুসলিম তরবারে দিয়ে আঘাত করে তার পাকে দ্বিখণ্ডিত করে দিলেন সেখানে ব্লিডিং হচ্ছিল রক্তপাঠ হচ্ছিল এবং যন্ত্রণায় হুতাম ঘোড়া থেকে নিচে পড়ে কাতরাচ্ছিল সেই দিক দিয়ে অনেক মুসলিমরা অতিক্রম করে যাচ্ছিলেন এবং তাদেরকে দেখে হুতাম বলছিল যে তোমাদের দোহাই লাগে তোমরা আমাকে একবারে শেষ করে দাও আমাকে একেবারে হত্যা করে ফেলো এই অবস্থায় আমাকে ফেলে রেখো না কিন্তু কেউই তার সেই আহ্বানে সারা দিচ্ছিলেন না তাকে সবাই ওই অবস্থায় ফেলে রেখেছিলেন এর মধ্যে একজন আনসার সেই দিক দিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন কায়েস ইবনু আসিম রাজিল তিনি যখন যাচ্ছিলেন হুতাম তাকে বললো যে তুমি আমাকে হত্যা করো কায়েস ইবনু আসিম তিনি দেখলেন যে এই ব্যক্তি শত্রুদের একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তিনি তাকে তরবারি আঘাতে হত্যা করে ফেললেন কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন যে তাকে আগেই আঘাত করা হয়েছিল আহত অবস্থায় তিনি কাতরাচ্ছিলেন কাটা পা তার পাশে পড়েছিল তখন তিনি কায়েস রাহ তিনি আফসেস করে বলেছিলেন যে আমার উচিত ছিল তাকে হত্যা না করে সেভাবে ফেলে রাখা যাতে ধীরে ধীরে কষ্ট পেয়ে সে মৃত্যুবরণ করতে পারে তিনি কেন এই ধরনের উক্তি করেছিলেন বা সেই সময় মুসলিমরা তার প্রতি এই ধরনের আচরণ কেন করছিলেন কারণ আমরা হাদিস থেকে দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি আমাদেরকে বলেছেন ফাইজা কাতালতুম ফাই হাসানুল কাতলা যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করবে তাকে উত্তমভাবে হত্যা করবে হুতামের প্রতি মুসলিম বাহিনীর মুসলিমদের সেই আচরণ এটা আবু চিঠিগুলো যা তিনি বাহিনীর আমিরদের কাছে পাঠিয়েছিলেন তার বাস্তবায়নের একটি অংশ ছিল মূর্তারদের যে যখনন্য অপরাধ ছিল হৃদ্বার ভয়াবহ এবং যখনও অপরাধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল তাদের সেই কঠোর শাস্তি কঠোর আচরণ কাজে সাধারণভাবে মূর্তার্দের প্রতি আচরণের মধ্যে কিছু কঠোরতা রয়েছে يا ايها الذين امنوا من يبتد منكم عن دينه فسوف ياتي الله بقوم فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه ادله على المؤمنين اعزه على الكافرين يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ হে ঈমানদারগণ তোমাদের মধ্যে যারা নিজেদের দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেবে অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সম্প্রদায়কে সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবে তারা মুসলিমদের প্রতি হবে বিনয় নম্র এবং কাফিরদের প্রতি হবে কঠোর তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে এবং কোনো সমালোচনাকারী নিন্দুক তিরস্কার তিরস্কারে তারা ভীত হবে না এটাই হচ্ছে আল্লাহ সুবাহ তাল্লাহার অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে সেটা দান করেন আল্লাহ ওয়াসিমন আলীম আল্লাহ সুবাহ আল্লাহ হচ্ছেন প্রাচুর্য দানকারী মহাজ্ঞানী আবুল আল্লাহ আল্লাহাদামি এবং তার অনুগত মুসলিমরা সেই অঞ্চলে অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন শত্রুরা পলায়ন করে একটি দ্বীপে আশ্রয় নিল মুসলিমরা সিদ্ধান্ত নিলেন তাদেরকে সেখানেও ধাওয়া করবেন এবং শাস্তি প্রদান করবেন কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই দ্বীপটি ছিল সমুদ্রের উপরে একটি দ্বীপ মুসলিমদেরকে সমুদ্র পাড়ি দিতে হবে সেই দ্বীপে পৌঁছানোর জন্য কিন্তু তাদের সাথে কোনো নৌকা বা জলযান ছিল না এবং সেই দ্বীপের সঙ্গে স্থলভাগের দূরত্ব কতটুকু ছিল আল্লাহ সুহ্ন তালাই ভালো জানেন তবে তাদের যে বর্ণনাগুলো সেই বর্ণাগুলো থেকে আমরা দেখতে পাই যে এটা ছিল সম্পূর্ণ এক একদিনের দূরত্ব দিনের রাস্তা মুসলিমদের সেই বাহিনীতে যারা ছিলেন তারা মরুভূমির মানুষ আর অঞ্চলে স্বাভাবিকভাবেই তারা অনেকেই সারা জীবনে কখনো সমুদ্র সফর করেননি কীভাবে তারা সমুদ্র অতিক্রম করবেন তারা সিদ্ধান্ত নিলেন শত্রুদেরকে তারা ধাওয়া করবেন বাহিনীর আবারও তার সৈন্যদেরকে উৎসাহিত করলেন আল্লাহ সুহামত কাছে সাহায্য চাওয়ার জন্য দোয়া করার জন্য তিনি তাদেরকে অনুপ্রাণিত করলেন কারণ তারা বের হয়েছেন আল্লাহর রাস্তায় তারা আল্লাহর সৈনিক আল্লাহর কাছে তারা সাহায্য চাইবেন তারা একটি অভাবনীয় কাজ করলেন তারা বিসমিল্লাহ বলে আল্লাহ নামে শুরু এ কথা বলে সেই সমুদ্রের পানিতে উট ঘোড়া নিয়ে নেমে পড়লেন তাদের উট আর ঘোড়াগুলোকে তারা পানিতে নামিয়ে দিলেন পানির উপর দিয়ে তারা পথ চলতে শুরু করলেন সেই দ্বীপে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ পথ তারা উট আর ঘোড়ার উপর বসে পাড়ি দিলেন সমুদ্রের পানির উপর দিয়ে যিনি বর্ণনা তিনি বলেছেন যে যাদের কোনো উট বা ঘোড়া ছিল না তারা পায়ে হেঁটেই সেই পানি অতিক্রম করে গিয়েছিলেন পানি শুধুমাত্র তাদের পায়ের গোড়ালি এতটুকু স্পর্শ করছিল তারা সেখানে গেলেন সেই দ্বীপে শত্রুদেরকে চূর্ণ বিচূর্ণ করলেন দমন করলেন বিজয়ী হলেন আবার তারা সেই পথটুকু পারি দিয়ে মূল স্থলভাগে ফেরত আসলেন পুরো ঘটনা একদিনের মধ্যে ঘটেছে আল্লাহ সাহায্য করামা তাদের মধ্যে একটি মুসলিম সৈনিক ছিলেন তিনি একটি কবিতা পড়ছিলেন তিনি বলছিলেন আলমতারু ওনা বিয়া আজ মিনফালকিল বিহারিল আওয় ইল আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে সাহায্য করছিলেন সমুদ্র পারি দেওয়ার জন্য সেই সমুদ্র পারি দেওয়ার সময় তারা খুশিতে একটি কবিতা করছিলেন সেই কবিতাগুলোর অর্থ ছিল এরকম যে তুমি কি দেখো না যে আল্লাহ সুহামতাল্লাহ সমুদ্রকে অনুগত করে দিয়েছেন এবং কাফেরদের উপরে কত বড়ো বড়ো বিপদ নাজিল করেছেন আমাদেরকে ডেকেছেন আহ্বান করেছেন সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তো বিদীর্ণ করেছেনই এবং আরও এমন সব বিষয় আমাদের সামনে নিয়ে এসেছেন যেগুলো আমাদের আগে যারা ছিল তাদের ক্ষেত্রে কখনো ঘটেনি সেই মুজাহিদ তিনি খুশিতে কবিতা বৃত্তি করে বলছিলেন জালাল সুহামতাল্লাহ আমাদের সঙ্গে এমন আশ্চর্য বিষয় ঘটিয়েছেন যেগুলো আগে আমাদের পূর্বে যারা ছিল তাদের সঙ্গে কখনো ঘটেনি মৌসা এবং বনি ইসরায়েল তাদের ঘটনা থেকে আমরা জানি জালাল সুমাতাল্লাহ তাদের জন্য সমুদ্রকে পৃথক করে দিয়েছিলেন দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন তার মধ্য দিয়ে সেই পথ ধরে তারা সমুদ্র অতিক্রম করেছিলেন অপরদিকে আবুল আলা আলহ হাদামি তাদের ক্ষেত্রে সমুদ্রকে দ্বিখণ্ডিত করার প্রয়োজনও পড়েনি তারা সমুদ্রের পানির উপর দিয়েই হেঁটে গেছেন কাজে এই মোহাম্মদামের উম্মাকে আল্লাহতোল্লাহ এই সম্মান দিয়েছেন যে পূর্বের জামানায় নবীদের ক্ষেত্রে যে মসজিদাগুলো সংঘটিত হতো সেগুলো এই উম্মার সাধারণ মানুষদের সঙ্গে আল্লাহাল্লাহ ঘটিয়েছেন যারা নবী ছিলেন না জিহাদ বাল্লা রাস্তায় যুদ্ধ করা এটি এমন একটি বিষয় যেটা আল্লাহ সাহায্যকে নিয়ে আসে কাজে জিহাদের সঙ্গে অনেক কারামা এটা সংঘটিত হয় এখানে সাইড নোট হিসেবে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি যেটা এই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক আমাদের দেশে হজরত শাহজাল্লাহর রহমতুল্লাহি আলাই তার সম্পর্কে একটি অনুরূপ কারামতের ঘটনা প্রচলিত রয়েছে ইতিহাসের কিতাবগুলোতে আমরা জানি যে হিন্দু রাজা অত্যাচারী রাজা তিনি ছিলেন গৌরগোবিন্দ তিনি তার অঞ্চলে মুসলিমদেরকে নির্যাতন করছিলেন তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শাহজাল্লাহর রহমতুল্লাহি আলাই তিনি সেই সুদুরি থেকে এসেছিলেন মুসলিমদেরকে সাহায্য করার জন্য তিনি যখন আসলেন অথচ এই শাসককে অপসারণ করার জন্য তিনি সেই সমস্ত অঞ্চলে জিহাদ পরিচালনা করেছিলেন এবং একাধিক নদী তিনি অতিক্রম করেছিলেন কিন্তু সেই শাসক রাজা তিনি আগেই সমস্ত নৌকাগুলোকে নদীর তীর থেকে সরিয়ে এসেছিলেন যেন মুসলিমরা হতো সাহজুল্লাহ রহমতুল্লাহি আল্লাই তার অনুসারীরা যেন সেই দিক থেকে আসতে না পারেন একাধিকবার এই ঘটনা ঘটেছে সাহজুল্লাহ রহমতুল্লাহি আলাই তিনি নদীর তীরে এসে নদীর উপরে বিসমিল্লাহ বলে তার জায়নামাজ বিছিয়ে দিয়েছেন নদী অতিক্রম করেছেন তারিখে জালালি সেখানে এই ঘটনাটিকে একটি কবিতার মতো করে উল্লেখ করা হয়েছে কবিতাটি হচ্ছে এই রকমের সেখানে আসিয়া তিনি পৌঁছিলা যখন খবরও পাইলা রাজা গোবিন্দ তখন এপারে হজরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিলা এক নদীর পারেতে। বরাক নামে নদী ছিল যে মশুর যাহার নিকট গ্রাম নাম তার বাহাদুরপুর যখন পৌঁছিলা তিনি নদীরও কিনার নৌকা বিনা সে নদী হইলেন তিনি পার কাজে ইতিহাস থেকে আমরা দেখতে পাই বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে আলাসুবাহতআ আলা তার আউলিয়া তার প্রিয় বান্ধাদের সঙ্গে কারামাত সংঘটিত করেছেন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনাগুলো অধিকাংশ ক্ষেত্রে ঘটেছে দিহাদের প্রসঙ্গে দিহাদের কনটেক্সটে যেমন আগে আমরা আলোচনা করেছিলাম আগের পর্বগুলোতে ইয়ে মেনে আবু মুস্তিমাল খাওলানি তাকে আল আস আল আন্সি ভণ্ড দাবিদার সে আগুনে নিক্ষিপ্ত করেছিল আবু মুসলিম আল খাওলানি আগুন থেকে অক্ষত অবস্থায় বের হয়ে এসেছিলেন নির্যাতন করা হয়েছিলেন তিনি আঙ্গুর খাচ্ছিলেন অর্থ এমন একটা সময় তিনি বন্দী অবস্থায় আঙ্গুর খাচ্ছিলেন যখন আঙ্গুরের কোন মৌসুম ছিল না আল্লাহ তাকে রিজির প্রদান করছিলেন এই কারামাগুলো সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করে নিতে চাই প্রথমত মুজা এবং কারামা এদের মধ্যে পার্থক্য কি মত অর্থাৎ যে যে অলৌকিক ঘটনাগুলো আল্লা সুবাহতাল্লাহ তার নবীদের সঙ্গে ঘটিয়ে থাকেন সেই ঘটনাগুলোকে বলা হয়ে থাকে মহাজিজা এবং নবী ছাড়া বাকি মানুষদের মধ্যে যাদের সঙ্গে আল্লাহতাল্লার বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত হয় আল্লাহতাল্লাহ যাদেরকে সাহায্য করেন বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ রাউলিয়াদের সঙ্গে সেই ঘটনাগুলোকে বলা হয়ে থাকে কারামা কারামা সম্পর্কে ভারসাম্যপূর্ণ আচরণ প্রয়োজন কারণ কারামাকে বিশ্বাস করা এটা অবশ্যই আহলেসুনা জামাতের আকিদা মুসলিমদের আকিদা এটা আমাদের ইমানের অংশ আমরা এগুলোকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আলসু মাহতাল আর আউলিয়াদের সঙ্গে কারামাদ সংঘটিত করে। এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই তবে এটাও সত্য যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারামাদ বা ঘটনাগুলো যখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বিভিন্ন অতিরঞ্জিত বর্ণনা চলে আসে কাজে শোনা মাত্রই সমস্ত ঘটনাকে সত্য বলে স্বীকার করে নেওয়া এটা বাধ্যতামূলক নয় সেই ক্ষেত্রে কিছু বিষয় যাচাই করে দেখে নেওয়া প্রয়োজন দুইটি বিষয় দেখা জরুরি এক নম্বর বিষয় হচ্ছে বর্ণনার সনদ বিশুদ্ধতা এবং দুই নম্বর কোন কোন প্রসঙ্গে সেই ঘটনাগুলো ঘটেছে কিংবা যে ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে সেখানে এমন কোন বর্ণনা আছে কিনা যেগুলো ইমানের বিপরীত বা সিরকি এবং কুফরি বর্ণনা যেমন একটি ঘটনায় দেখা যায় একজন আল্লাহ সুতরাহ রাউলিয়া তার প্রতি ঘটনাটি আরোপ করা হয় ঘটনাটি ছিল এরকম যে তিনি একদিন তার ছাত্রদের সঙ্গে বসে আছেন হঠাৎ করে তিনি তার গা চুলকাতে শুরু করলেন শিষ্যরা জিজ্ঞাসা করল যে কি হয়েছে আপনি হঠাৎ করে গা চুলকাচ্ছেন কেন তখন তিনি বললেন যে আমার এক ছাত্র আমার এক শিষ্য সমুদ্রে বিপদে পড়েছে সে আমার নাম ধরে আমার কাছে দোয়া করছে আমার কাছে সাহায্য চাচ্ছে কাজেই তিনি নিজের শরীর চুলকিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করছেন এটা ছিল একটি গল্প এই গল্পের সমস্যা কি এই গল্পের সমস্যা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মুসলিম হিসাবে এটা আমাদের সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত চালাসমা চাল বা ছাড়া অন্য কারো কাছে যদি আমরা দোয়া করি সেই দোয়া শির্ক কাজে রকম বর্ণনাগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই এবং কারামান সম্পর্কে একজন আলিম তিনি চমৎকার বিশ্লেষণে মন্তব্য করেছেন তিনি বলেছেন যে অধিকাংশ ঘটনা যখন দেখা যায় যে কেউ দাবি করে যে কারামত সংঘটিত ঘটেছে তাহলে সেই ক্ষেত্রে প্রথমে দেখা প্রয়োজন যে সেটা সেই ঘটনার প্রেক্ষাপট এটা জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট কিনা কারণ বিশুদ্ধ বর্ণনা থেকে যত ধরনের অলৌকিক ঘটনাগুলো আমরা দেখতে পাই তার অধিকাংশই সংগঠিত হয়েছে জিহাদের প্রেক্ষাপটে আবু মুসলিমাল খাওয়ালানি ইএমের যাকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল তিনি অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে এসেছেন সেখানে তাকে ইমানের কারণে নির্যাতন করা হচ্ছিল অত্যাচার করা হচ্ছিল আল্লাহর জন্য দুলুম অত্যাচার সহ্য করা এটাও এক ধরনের জিহাদ জিহাদের একটি অংশ ইমান এবং কুফরের সংঘাত এরকম পরিস্থিতিতেই আল্লা সুমাত তার আউলিয়াদেরকে সাহায্য করে থাকেন কুফরের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে বিজয়ী করে থাকেন খুবই রেতলামের ঘটনা যার সামাজিক বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই তিনিও ইমানের কারণে নির্যাতিত হয়েছিলেন এবং আল্লাহতাল্লাহ তাকে সেই অবস্থায় সাহায্য করেছেন একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য আল্লাহর পথে থাকেন আল্লাহর জন্য তিনি নির্যাতিত হন জিহাদের ময়দানে থাকেন এরকম অবস্থায় তিনি সবচেয়ে বেশি আল্লা সুমাতার নৈকট্যপ্রাপ্ত অবস্থায় থাকেন এবং এর পুরস্কার হিসেবে আল্লাহ মহামদুল্লাহ তাদেরকে সাহায্য করেন কার আমার করেন এবং এই প্রসঙ্গেই রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে স্বাভাবিক রাম তারা জিজ্ঞাসা করেছিলেন যে একজন মুমিন ব্যক্তি তাকে কবরে ভয়ভীতির মধ্য দিয়ে যেতে হবে তাদেরকে প্রশ্নোত্তরের সম্মুখীন হতে হবে কিন্তু একজন শহীদ তিনি কেন এই সমস্ত ভয়ভীতি অতিক্রম করবেন না কবরে কিংবা হাসরের ময়দানে কেন তিনি ভয়ভীতির সম্মুখীন হবেন না রাসুল উল্লাহ সালুল্লাহ সাল্লাম তিনি জবাব দিয়ে বলেছিলেন যে মাথার উপরে তরবারি ঝলকানি এটাই যথেষ্ট দুনিয়াতে যখন তারা একবার ভয়ভীতির মধ্য দিয়ে গেছেন আল্লাহ সুবাহ আতলা দ্বিতীয়বার তাদেরকে একই ধরনের ভয়ভীতির সম্মুখীন করবেন না একই রকম আরও আমরা দেখতে পাই ইয়েমেনের আরেকটি বিখ্যাত ঘটনা বালক এবং রাজার ঘটনা যেখানে বালককে ইমানের কারণে বারবার রাজা হত্যার চেষ্টা করছিল আল্লাহ সুবাহ আতলা অলৌকিকভাবে প্রত্যেকবার তাকে রক্ষা করছিলেন কারো আমার ঘটনা এবং এই অলৌকিক ঘটনাগুলোর প্রসঙ্গে যদি আমরা রাসুল্লাহ সাল্লাহ সালামের তিহাদের ঘটনাগুলোর দিকে দেখি বদর অভুত খন্দক অসংখ্য ঘটনা ঘটেছে কিংবা তা আবুকে যেখানে আল্লাহতআল্লাহ অলৌকিকভাবে মুসলিমদেরকে সহযোগিতা করেছেন কাজের জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের কারামাত সংঘটিত হওয়ার ঘটনা আমরা দেখতে পাই আবুল আলা আলহাদুরমি তার সেই ঘটনা দেখে একজন খ্রিস্টান পাদ্রী একজন একজন খ্রিস্টান ধর্মযাজক হারাইন অঞ্চলে তিনি মুসলিম হয়ে গেলেন লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি মুসলিম হলে কেন তিনি জবাব দিয়ে বলেছিলেন जैसे भीत छस्लिम ना हई आल्लाह सबल्ला शस्ती स्पर्श करते हमारे आकृति परवर्तन कर देवें अथवा सम्पूर्ण ध्वस कर देवें कारण एत सब आयात निदर्शन चोखे देखते पे देखे अबुल अल्लाहमी ताकि आल्लासुब्बा सहााज्य कर तरह फेजा पाठानर माध्यम जर क्ठस्वर हमें निज की एवं विश्वास करी समस्त लोकेद के अल्लाह सुबह तौह ए भावे सहाज्य करलौकिक घटना घटानों माध्यम নিঃসন্দেহে তারা হকির উপরে রয়েছে সত্যির উপরে রয়েছে কাজেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি ইসলাম গ্রহণ না করি অবশ্যই আল্লাহ শাস্তি আমাকে স্পর্শ করবে আলহামদুলিল্লাহ এখন আমরা শুরু করতে যাচ্ছি সমস্ত রিদ্রা যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ইয়াম যুদ্ধ সম্পর্কে ইয়াম আমার যুদ্ধ এটা পরিচালিত হয়েছিল নিজেকে ভণ্ড নবী দাবিদার মুসাইলামা আল কাজাব তার বিরুদ্ধে এবং ইয়াম আমার যুদ্ধের সেই স্মৃতিগুলো অনেকাংশেই যেন সাহবায় কিরামদের মাঝে উহুদের সেই বেদনাদায়ক দিনের স্মৃতিকে ফিরিয়ে আনছিল কেন এবং কিভাবে এর উত্তর রয়েছে আমাদের আজকের সমস্ত আলোচনা জুড়ে ইনশাল্লাহ মুসাইলামা তার ফিতনা ছিল সবচেয়ে মারাত্মক এবং বাস্তবিক হুমকি খিলাফার জন্য সেটা ছিল একমাত্র মুসাইলামার পক্ষ থেকেই অন্যান্য যারা মোর্তাদ হয়ে গিয়েছিল তাদের ফিতনাগুলো সেগুলোকে দমন করা তুলনামূলকভাবে সেগুলো আমরা বলতে পারি ছোট আকারের অভিযান ছিল क्योंकि मुसाइलमित सत्यार अर्थे खिलाफर जो एक वास्तविक हूमकी मुसाइलम शेसूल सल्लासलैम जीव दशाते ही अल्लाहल्लमर संगे सिल नबी करीम सल्लम सीराथे एक बचर के चिन्हित कर प्रतनिधि दल के आगमन य बच्चों हिसाब से जख मक्का विजयी गल एरपरसल्लास्ल्लमर का आरबे चार प्रान लोकर दले दले इसलम ग्रहण करनागत्य स्वीकार कर সেই রকম একটি সময়ে মুসাইলামা বনু হানিফা তাদেরকে নিয়ে বনুহানিফা তাদের বসবাস ছিল এই আমা অঞ্চলে বিরাট একটি গোত্র সেই লোকদেরকে নিয়ে মুসাইলামা রসুল্লাহ সাল্লাহামের কাছে এসেছিল বুখারি টারিসটি এসেছে এমনি আব্বাস রাজি আল্লুতাল হুমা তিনি বর্ণনা করেছেন নবী কমি সাল্লাহ সাল্লামের জামানায় মুসাইলামা আল কাজাব সে আসলো এবং সাহাবাইকারের কাছে এসে সে বলছিল মোহাম্মদ যদি আমাকে তার পরে তার স্থানে বসান অর্থাৎ আমাকে তার স্থলাভিষিক্ত করেন তাহলে আমি তার অনুসরণ করব। সে তার নিজের কোত্রের এক বিরাট দল সাথে নিয়ে এসেছিল রসুল্লাহ সাল্লাইসাল্লাম তার কাছে আসলেন সেই সময় রসুল্লাহসাল্লামের সাথে ছিলেন সাবিদ বিন কায়েস আনসের সাহাবি রাসুল্লাহ সাল্লি আসলামের হাতে একটি খেজুরের ডাল ধরা অবস্থায় ছিল তিনি মুসাইলামার সামনে গিয়ে তাড়ালেন যখন কিরা মুসাইলামা তার নিজের কোত্রীয় লোকেদের সাথে থাকা অবস্থায় ছিল তার নিজের সাথীদের দ্বারা মুসাইলামা পরিবেষ্টিত এমন একটি অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম মুসাইলামার সামনে গিয়ে তাড়ালেন এবং বললেন তুমি যদি আমার কাছে এই খেজুরের ডালটাও চাও তবু আমি তোমাকে এটা দিব না এবং তোমার সম্বন্ধে আল্লাহর যা ফয়সালা সেটাকে তুমি লঙ্ঘন করতে পারবে না যদি তুমি কিছুদিন বেঁচেও থাকো যদি তুমি কিছুদিন টিকেও থাকো তবুও আল্লাহ অবশ্যই তোমাকে ধ্বংস করে দেবেন এবং নিঃসন্দেহে তুমি সেই ব্যক্তি যার সম্বন্ধে স্বপ্নে আমাকে সব কিছু দেখানো হয়েছে আগের আলোচনাগুলোতে আমরা উল্লেখ করেছিলাম রসুউল্লাহ সাল্লাহসাল্লাম সেই স্বপ্নে দেখেছিলেন দুটি সোনার চুরি তার হাতে এসে চেপে বসেছিলো যেগুলোকে রাসুউল্লা সাল্লাহসাল্লাম খুবই অপছন্দ করছিলেন তার ব্যাখ্যায় আমরা জানি সেই দুটি চুরি ছিল প্রতীক হিসাবে দুইজন মিথ্যা ফেরুদ গেল সেখানে গিয়ে সে নিজেকে নবী বলে দাবি করতে শুরু করলো এবং প্রচার করতে শুরু করলো মোহাম্মদ সুল্লাহামের উপরে যে নবুয়াত এসেছে তার কিছু অংশ আমাকেও দেওয়া হয়েছে তিনি ওই অঞ্চলের নবী আমি এই অঞ্চলের নবী অর্থাৎ মুসাইলামা খুবই ধূতার সঙ্গে এই দাবিকে উপস্থাপন করলো সরাসরি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এসে অস্বীকার করেনি বরং এভাবে মানুষের সামনে প্রতারণা সহকারে আবির্ভূত হলো যে মুহাম্মদ সোল্লা ইসলামের নবুয়তের একটি অংশ আমার উপরে এসেছে আমরা দুইজনে ভাগাভাগি করে এই দায়িত্ব পালন করছি দৈহিক গরমের দিক থেকে মুসাইলামা সে উজ্জ্বল হলুদ বর্ণের ছিল এবং খাটো আকৃতির ছিল তার নাক ছিল চ্যাপটা সে খুব সুদর্শন ছিল এই ধরনের আমরা বলতে পারি না যদিও বা তার গায়ের রঙ ছিল বেশ উজ্জ্বলবর্ণের মানুষকে ধোকা দেওয়ার কিছু যোগ্যতা তার মধ্যে ছিল সে কিছু জাদুবিদ্যা করতে পারত এবং অধিকাংশ ক্ষেত্রে সেই জাদুবিদ্যাগুলো ছিল আসলে মূলত হাতের ভেলকি হাতের খেলা এবং এক ধরনের প্রতারণা তার এই খেলাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল যেটা সেটা হচ্ছে সে কুবুতরের ডানা কেটে আবার জোড়া লাগানোর ভান করতে পারত এবং লোকেরা এগুলো দেখে আশ্চর্য হয়ে যেত পাশাপাশি মোসাইলামা জিনদের সঙ্গে যোগাযোগ রাখত শয়তানের সঙ্গে যোগাযোগ রাখত এই সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করে সে মানুষদেরকে বিভ্রান্ত করত। ধীরে ধীরে সে কিছু অনুসায়ী জোগাড় করে ফেললো এবং একসময় তার অহংকার অধ্যত্ত্ব এত বেড়ে গেল সরাসরি সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চিঠি পাঠালো দুইজন পত্রবাহক সহকারী রাসুল্লাহ সাল্লাইসালামের কাছে সে চিঠি পাঠালো সে চিঠিটা লিখল মিন মুসাইলামা রাসুল ইলা মোহাম্মদ রাসুল আল্লাহ রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহ রাসুল মুহাম্মাদের প্রতি মুসাইলামা লিখেছে আপনাকে অভিনন্দন আমাকে আপনার নবুয়তে অংশীদার করা হয়েছে পৃথিবীর অর্ধেকের মালিক আমরা আর বাকি অংশের মালিক আপনারা কুরেশা তবে কুরেশা তো একটা শর্ত ভঙ্গকারী কর্তৃমাত্র রসুলামের চিঠি দেখলেন এবং দুইজন পত্রবাহককে জিজ্ঞাসা করলেন তোমাদের মতামত কি তোমরা এসেছো মুসাইলামার চিঠি নিয়ে মুসাইলাম নিজেকে রাসুল বলে দাবি করেছে তোমার তোমাদের মতামত কি সেই দুইজন বললো আমাদের এলাকার লোকেরা যা বলে আমরাও তাই বলি তার সম্পর্কে যে সে একজন নবী রসুসাল্লাহ আসাল্লাম বললেন যদি আমি কোনো পত্রবাহক বা দুধকে হত্যা করতাম তাহলে তোমাদের দুইজনকেই হত্যা করতাম যে কোনো যুগেই যে কোনো সমাজে সময়ে সভ্যতাতে আমরা দেখতে পাই বার্তাবাহক দুধ তাদেরকে হত্যা করা এটা খুবই রীতিবিরুদ্ধ একটি কাজ পত্রবাহকদেরকে হত্যা করা যদি রীতিবিরুদ্ধ না হতো তাহলে অবশ্যই তোমাদের দুইজনকে আমি হত্যা করতাম রসু সাল্লাহিসাম জবাবি চিঠি লিখলেন রসুল্লাহাম চিঠিতে লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহ নামু মিন মুহদ রসুল্লাহ ইলা মুসাইলাম আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে মুসাইলাম ই প্রতি রসুল্লাম শুধুমাত্র একটি আয়াত চিঠিতে লিখে পাঠিয়ে দিলেন রসুল্লাহাম সেখানে লিখেছিলেন আমিন নিশ্চয়ই এই জমিন এটা আল্লাহর জন্য তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাদেরকে এর কর্তৃত্ব প্রদান করেন বলে আ কি বা হাবিবিন জাইদ রাজসার সাহাবি তাকে মুসাইলামার দরবারে উপস্থিত হলেন যখন তিনি মুসাইলাম চিঠি পেয়ে খুবই ক্রুদ্ধ হলো এবং সে হাবিবিন জাইদ যারা জিজ্ঞাসা করলো যে আমার সম্পর্কে তোমার কি মতামত মুসাইলামা প্রত্যেকটি কথাকর্ম এবং কাজে সে রাসুল্লাহ সাল্লাহসাল্সাল্লামকে নকল করার চেষ্টা করত অনুকরণ করার চেষ্টা করতো রাসুল্লাহসাল্লাম যখন তার পত্রবাহকদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন একইভাবে মুসাইলামাও আল্লাহ রসুল্লাহ আসলামের পত্রবাহককে জিজ্ঞাসা করছিল আমার সম্পর্কে তুমি কি মনে করো এবং তার আগে সে জিজ্ঞাসা করেছিল রাসুল্লাহ সাল্লাহসাল্লাম সম্পর্কে যে মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি সাহাবি তিনি জবাব দিয়ে বলেছিলেন আশাদুল্লাহ ইলাহিল্লাহ ওরশাদ মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষু দিচ্ছি আল্লাহ ইলাহ নেই এবং তার তখন মুসাইলামা জিজ্ঞাসা করলো আর আমার সম্পর্কে আমার সম্পর্কে তোমার মতামত কি সাহাবি জবাব দিয়ে বলেন কি বলছো আমি তোমার কথা শুনতে পারছি না এভাবে দ্বিতীয়বার তৃতীয়বার তিনবার প্রত্যেকবারই হাবিবিনাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল তখন তিনি সাক্ষ্য দিয়েছেন তিনি আল্লাহ রাসুল এবং যখন মুসাইলামা তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করছিল তখন তিনি বলছেন তুমি কি বলছো তোমার কথা আমি শুনতে পারছি না মুসাইলামা খুবই ক্রুদ্ধ অবস্থায় সে খুব জঘন্য একটি কাজ করতে শুরু করলো। সাহাবি হাবিবিন জায়দ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য তার উপর অত্যাচার শুরু করল এবং তিনিছিলেন তখন একের পর এক হাত কেটে ফেলছিল পা কেটে ফেলছিল অঙ্গ কেটে ফেলছিল এভাবে অত্যন্ত নির্মম মুসাইলামা রাসু উল্লাহ পত্রবাহককে হত্যা করে এই ঘটনা থেকে আমরা যে মুসাইলামা তার ভেতরে আসলে কত অশুভ প্রবৃত্তি ছিল সে কত নিচু এবং জঘন্য প্রকৃতির একজন ব্যক্তি ছিল পৃথিবীর সকল সমাজে সকল সভ্যতাতেই দূত হত্যা করাকে অত্যন্ত রীতি বিরুদ্ধে একটি কাজ হিসেবে গণ্য করা হয় এবং এটা কেউই করার চেষ্টা করে না কিন্তু মুসাইলামা সেই প্রচলিত রীতিনীতিগুলোর কোন ধারধার ছিল না এবং সে রসুল্লা সাল্লামের পত্রপাহককে হত্যা করলো। মুসাইলামা একজন মিথ্যাবাদী ভণ্ড এবং প্রতারক কিন্তু এর পরেও কিভাবে সে এত বিরাট সংখ্যায় মানুষদেরকে তার দলে ফেরাতে সক্ষম হয়েছিল এত অনুসারী সে কীভাবে তৈরি করল শুধুমাত্র আমরা যদি সংখ্যা দেখি অর্থাৎ যে সমস্ত লোকেরা তার পক্ষে যুদ্ধ করতে ইয়ামাতে উপস্থিত ছিল সেই যোদ্ধাদের সংখ্যায় ছিল চল্লিশ থেকে ষাট হাজার তাহলে বাকি মানুষদের সংখ্যা আরও বেশি ছিল এবং সেই সময়কার পৃথিবীর কথা আমরা আলোচনা করছি আজ থেকে চোদ্দশো বছর আগের পৃথিবী মরু অঞ্চলে যেখানে এমনিতেও জনসংখ্যা খুবই কম থাকে কাজেই এই বিষয়টি আশ্চর্য করার মতো কীভাবে সে এত সংখ্যায় অনুসারী জোগাড় করতে সক্ষম হয়েছিল এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মানুষ কি সত্যিই তাকে নবী বলে অনুসরণ করেছিল বা নবী বলেই কি তাকে অনুসরণ করছিল বাস্তবে এর জবাব হচ্ছে অধিকাংশ মানুষ তাকে মিথ্যাবাদী বলেই জানত এবং একেবারে অল্প কিছু গণ্ডমূর্খ ব্যক্তি ছাড়া কেউই তার নবুয়তের দাবিকে স্বীকার করেনি বিশ্বাস করেনি তিনটি অন্যতম কারণ যার কারণে মুসাইলাম এত বিরাট সংখ্যায় অনুসারী সংগ্রহ করতে সক্ষম হয়েছিল তার মধ্যে এবং সে রাসু আসলামের কাছে বাইয়ার দিল ইসলাম গ্রহণ করার ভান করলো আসলে সেই লোকটি পক্ষে মুনাফিক ছিল সেই ইসলাম গ্রহণ করে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল বাংলায় যেটাকে আমরা বলি যে বাতাস বুঝে পাল তুলে দেওয়া সেই কাজটি করছিল কারণ মক্কা দেওয়ার পর চতুর্দিকে ইসলামের জয় জয়কার আরব অঞ্চলে ইসলামকে দমন করার মতো কোনো শক্তি আর সেখানে নেই ফলে বিভিন্ন কারণে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অনেক লোকেরাই তারা ইসলাম গ্রহণের ভান করছিল ছিল রাজনীতি একজন ব্যক্তি সে মদিনাতে এসেছিল আল্লাহ রসুল্লাহামের বিভিন্ন হালাকাতে সে অংশগ্রহণ করেছিল কোরআন শিখল কোরআনের একটি উল্লেখযোগ্য অংশ সে হিপস করেছিল এবং যখন মুসাইলামার ফিতনা শুরু হয়ে গেল রসুল্লাহ সাল্লা দেখলেন যে বনু হানিফা সেই কত একজন ব্যক্তি মদিনাতে আমাদের মাঝে আছে কাদের তাকে রজ্জালকে দায়িত্ব দিয়ে রাসু আসাল্লাম বাকি লোকেদেরকে হাকির উপরে ফিরিয়ে পাঠালেন কিন্তু রজ্জাল যখন নিজে এলাকায় ফেরত গেল সেখানে গিয়ে সে সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতে শুরু করল একশো আশি ডিগ্রি উল্টে গেল এমনকি সে মুসাইলামার ফিতনা থেকেও খারাপ ফিতনা হিসেবে লোকেদের সামনে আবির্ভূত হলো। সেখানে গিয়ে সে বলতে শুরু করলো। নবী সাল্লাহ সাল্লাম মুসাইলামার দাবিকে সত্যায়ন করেছেন নবীজি সাল্লাহ সাল্লাম নাকি এটা মেনে নিয়েছেন যে মুসাইল্লামা সত্যি ত্যাগতির অংশীদার তিনিও নবী যে তোমাদের মধ্যে এখানে এমন একজন ব্যক্তি আছে যার মারির একটি দাঁত জাহান্নামের মধ্যে উহুদ পাহাড়ের থেকে বড় আকৃতি হবে হাদিস থেকে আমরা জানি যে ব্যক্তিদের আকৃতিকে আলো সুমতা বড় করে দেবেন যেন তারা বেশি পরিমাণে শাস্তি ভোগ করতে পারে আবু হুরাইরা বলছেন যে ধীরে ধীরে আমি দেখলাম ওই মসজিষের সবাই মৃত্যুবরণ করলো কেবল মাত্র দুইজন ব্যক্তি বেঁচে থাকলো একজন হচ্ছে আমি এবং আরেকজন হচ্ছে রাজু হুরাই বলছেন যে এই হাদিসের কারণে আতঙ্কিত অবস্থায় থাকতাম যে এর আগে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তারা বাহ্যিকভাবে অবশ্যই স্পষ্টত ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন কাজে যদি কোনো একজন ব্যক্তি জাহান্নামী হয়ে থাকে তাহলে হবে বাকি অবশিষ্ট দুইজন ব্যক্তির মধ্য থেকে এবং সেই দুইজন ব্যক্তিকে আবু হুরাইরা বলছেন যে বাকি বাকি থাকলাম আমি এবং রাজচাল আবু হুরাইরা তিনি ব্যক্তি আবু হুরাইরা বলছেন যে এই দিক থেকে মুসাইলামার ফিতনা থেকেও রাজ্জালের ফিতনা আরো ভয়াবহ ছিল কেন রাজ্জালের ফিতনা ভয়াবহ ছিল কারণ তার সাথে থাকা ইলমকে সে মন্দ কাজে অশুভ কাজে ব্যবহার করেছে অপব্যবহার করেছে বাংলা কিংবা ইংরেজিতে একটি প্রচলিত কথা রয়েছে আমরা জানি বিদ্যায় বল বা ইংরেজিতে বলা হয়ে থাকে নলেজ ইজ পাওয়ার সেই পাওয়ার যদি সেই ক্ষমতা যদি কোনো অশুভ ব্যক্তির হাতে পড়ে সে ইলমকে ব্যবহার করে মানুষদেরকে বিভ্রান্ত করে কাজেই শিক্ষিত শয়তানের ধোকা একজন সাধারণ ইসলাম বিদ্বেষী ব্যক্তি থেকে একজন ইসলাম বিদ্বেষী কাফের ফিতনা থেকেও অনেক অনেক মারাত্মক কারণ স্পষ্টতই একজন ব্যক্তি যখন ইসলামকে গালাগালি করবে আল্লাহ তার রাসুল এবং কোরআনকে গালাগালি করবে সাহাবাহিকরমদের সম্বন্ধে আজে বাদে নিকৃষ্ট কথা বলবে মানুষ স্বাভাবিকভাবে বুঝে নিবে যে এই ব্যক্তিটি অত্যন্ত নিকৃষ্ট একজন ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যখন ভালো চেহারা ধারণ করে আসবে সত্য মিথ্যাকে মিশিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে তখন সেটাকে শনাক্ত করা খুবই মারাত্মক লক্ষণীয় বিষয় আমরা আগেও বলেছি যে রাজ্জাউল বামুসাইলামা কেউ সরাসরি নবী সাল্লাহ আসলামের নবুয়াদকে অস্বীকার করেনি যদি শুরুতেই তারা সেটা করতো অবশ্যই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিত বরং তারা রসলাসের নবুওয়াতকে মেনে নিয়েছে আবার পাশাপাশি নিজেদেরকেও ও নবী হিসাবে উপস্থাপিতিম রয়েছে সে যখন অশুভ হয়ে যায় সে যখন মন্দ কাজে সেলাম যে বিষয়গুলোকে এই উম্মার জন্য সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন তার মধ্যে একটি বিষয়কে তিনি উল্লেখ করেছেন একজন বাঘ পটু মুনাফিকের ফিতনা একজন মুনাফিক যখন সে বাঘপটু হয় তখন সে তার জিহুবাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে যখন আপনি তাদেরকে দেখেন দেহ আকৃতি তাদের গঠন খুবই সুন্দর চমৎকার মনে হয় বাহ্যিক দিক থেকে তাদেরকে দেখে খুবই ভালো মনে হয় ওয়া ইয়ল তাসমাউলিহিম এবং যখন তারা কথা বলে আপনি তাদের কথা শুনতে থাকেন তাদের কথাগুলো এতটাই ক্ষমতা সম্পন্ন কাজে একজন আলেম বিভ্রান্ত হলে হাম্বল তারা বিভিন্ন ছিল এবং সেই বিতর্কের একটি মূল প্রশ্ন ছিল কোরআন সম্পর্কে সেখানে প্রশ্ন ছিল কোরআন কি আল্লাহর সৃষ্টি মাখলুক নাকি কালাম নাকি আল্লাহর কথা সঠিক এবং সত্য মত অবলম্বন করার কারণে ইমম আহম্মদ বিন হাম্বল এবং তার সঙ্গে আরও অনেক ওলামায় কেরামদেরকে অত্যাচারের মুখোমুখি করা হচ্ছিল আহমদ বিন হাম্বল যখন নির্মম অত্যাচারের সম্মুখীন হচ্ছিলেন তখন একজন ব্যক্তি তাকে সুপারিশ করে বলেছিল যে আপনি সাময়িকভাবে তাদের দাবিকে মেনে নিন এবং মেনে নিয়ে অত্যাচার থেকে আপনি নিজেকে মুক্ত করুন আপনার উপর জুলুম করা হচ্ছে জরুরি করা হচ্ছে এবং অবস্থা এটা তো আপনার জন্য বৈধ কিন্তু এবং আহমদ বিন হামবেল তিনি কি জবাব দিয়েছিলেন তিনি জবাব দিয়ে বলেছিলেন যদি আমি তাদের এই দাবিকে মেনে নেই তাহলে এই অঞ্চলের সমস্ত মানুষেরা বিভ্রান্ত হয়ে যাবে কাজেই আমি মানুষদের বিভ্রান্তির কারণ হতে চাই না একই রকম আমরা দেখতে পাই বনে ইসরায়েলের ঘটনা সেই সময় ইসায়েবনেমারিয়াম আলাহ ইসলাম তিনি আল্লাহ রাসুল উলুল আজমি মিনা রসুল তাদের মধ্যে একজন তিনি তিনি মানুষদেরকে হকের পথে সত্যের পথে আহ্বান করছেন কিন্তু এর পরেও যখন সাধারণ মানুষেরা দেখল যে তাদের আহবাররা তাদের আলেমরা ঈসা আলাহিসামকে সত্যায়ন করছে না তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তখন তারা তাকে অস্বীকার করেছিল অবশেষে কিছু যুবক আর জেলের ছাড়া কেউই ইসা আলাইসলামের দাওয়াতকে স্বীকার করেনি এটা ছিল বনে ইসরায়েলের অরসৎ আলেমদের ফিতনা কাজে ইলম থাকলেই এটা কখনো প্রমাণিত হয় না যে একজন ব্যক্তি আল্লাহর প্রিয় পছন্দনীয় বরং দেখতে হয় ইলের ফলাফল তার মধ্যে আছে কিনা তাকওয়া তার মধ্যে আছে কিনা ইলমের ফলাফল না থাকে তাহলে শুধুমাত্র এটা ওই ব্যক্তির ক্ষতির কারণ কারণ শুধুমাত্র ইলমের দিক থেকে আমরা দেখতে পাই ইবলিস সে অনেক অনেক উপরে কিন্তু তার মধ্যে কোনো তাকোয়া নেই আল্লাহ ফিরুতা নেই ইবলিসের ইলম তার নিজের ক্ষতির কারণ এবং যারা তাকে অনুসরণ করে তাদের সকলের ক্ষতির কারণ হয়েছে মন্দ কাজে অশুভ উদ্দেশ্যে যখন ইলকে ব্যবহার করা হয় তার ক্ষতি কত মারাত্মক এর আরেকটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই সামেরির ঘটনা থেকে সেখানে আল্লাহ নবী তিনি ছিলেন উপস্থিত আল্লাহ নবী হারুন আলাহামের কাছ থেকে সামিরি নিজের দিকে নিয়ন্ত্রণ নিয়েছিল সে ইলমের ধোকা দিয়ে একজন নবীর কাছ থেকে নিজের দিকে মানুষদেরকে আকৃষ্ট করে নিয়েছিল মোসা আলাহিসাল্লাম যখন তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন সেই সময় সামেরি মানুষদেরকে বনেসাইলদেরকে বাছুর পূজায় বাধ্য করেছিল কাজেই রাজ্জালের ভূমিকার কারণে বহু মানুষ মুসাইলামাকে অনুসরণ করছিল রাজ্জাল ছিল মুসাইলামার দুইজন সহকারীর একজন তার আরেকজন সহকারী ছিল মহাক্কাম রাজ্জাল এবং মহাক্কাম এই দুইজন ছিল মুসাইলামার দুইজন ঘনিষ্ঠ সহকারী যাদেরকে আমরা প্রচলিত ভাষায় বলতে পারি একজন ছিল মুসাইলামার ডানহাত আরেকজন ছিল মুসাইলামার পাম হাত এবং সেই যুদ্ধের ময়দানেও তারা দুইজন বড় কমান্ডার ছিল মুসাইলাম দুইজন সহকারী হিসেবে যখন কোনো ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে এর অর্থ হচ্ছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তাহলে মুসাইলামা যখন এই দেখে নবী বলে দাবি করেছে তার কাছে আসা ওহিগুলো কি কি তার কাছে কি নাজিল হয়েছে কাজে মুসাইলামা তার নবুয়ের দাবিকে প্রতিষ্ঠা করতে গিয়ে সে দাবি করত যে আমার কাছেও কাছেও নাজিল হয়েছে। আমার কিছু অংশ এসেছে মুসাইলামা বাস্তবে খুবই ধূর্ত একজন ব্যক্তি ছিল তার কিছু ক্যারিশমা ছিল কিন্তু যখন সে কোরআনকে নকল করার চেষ্টা করত সে স্পষ্টতই মানুষের কাছে তাম আসার পাত্রে পরিণত হতো তার কিছু নমুনা যদি আমরা দেখি যে সে কিভাবে কোরআনকে নকল করে বলতো যে এগুলো আমার কাছে হয়ে এসেছে শুধুমাত্র অর্থের দিকেও যদি আমরা দেখি আমরা বুঝতে পারি যে এই শব্দগুলো এই অর্থগুলো কতটা হাস্যকর এবং অবান্তর ছিল সে কথাবার্তাগুলো এবং যদি আমরা আরবি শব্দের গঠনগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই যে শব্দের গঠনের দিক থেকে সে সরাসরি বিভিন্ন সুরাকে নকল করেছে মুসাইলামার একটি সুরা ছিল এরকম মুসাইলামা বলেছে হে ব্যাং তুমি করো ঘর ঘ্যাং তোমার নিচে কাদামাটি উপরে আছে পানি ব্যাং নিয়ে সে সুরা তৈরি করেছে নিয়ে এসেলামা বলতো হে মরুভূমি বলেছে আল্লাহ আমাকে যে প্রজ্ঞা দিয়েছেন তা রূপ শক্তিশালী যেমন দমকা বাতাস প্রবাহিত হয় উদর এবং অন্ত্রের মধ্য থেকে অর্থাৎ পেটের মধ্য থেকে যে দমকা বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের মতো শক্তিশালী প্রজ্ঞা আল্লাহ আমাকে দিয়েছেন পেটের মধ্য থেকে যে বাতাস প্রবাহিত হয় সেটা কি সেটা আমরা সবাই জানি এগুলি ছিলাম কিছু অংশ আরেকটি জায়গায় সে কোরআনের যার অর্থ ছিল কসম সেই সমস্ত মহিলাদের যারা ফসলের বীজ বপন করে ফসল কেটে ঘরে উঠায় সেখান থেকে দ্রুত গম তৈরি করে গম পেষণ করে সেই গম দিয়ে রুটি তৈরি করে শেষ পর্যন্ত সেটা দিয়ে সারিদ বানায় এবং এরপরে লোকমা বানিয়ে খায় ফলে তারা খুব মোটা এবং চর্বিধারী হয়ে যায় কাজে এত এত ভূমিকা দিয়ে শেষ পর্যন্ত সেগুলো শেষ হয়ে যেত পেটের মধ্যে অথবা খাবারের মধ্যে কাজে মুসাইলামার এটি অনুসারী তাকে জিজ্ঞাসা করেছিল হে মুসাইলামা আমি আসলে ঠিক নিশ্চিত নই যে তোমার কাছে যিনি ওহি নিয়ে আসেন সে কি আসলে তোমার হৃদয়ে নাজিল করেন নাকি তোমার পেটের মধ্যে নাজিল করেন কারণ সব জায়গায় দেখি শুধু খাবারের বর্ণনা আরেকটি জায়গায় সুরা কৌসার সেটাকে নকল করে মুসাইলামা সুরা তৈরি করেছে মানুষদেরকে বলছে যে আমার কাছে জান্নাতের চাবি দেওয়া হয়েছে আর কোনাত আদায় করা দরকার নেই মুসাইলামা তেমন শহীদের মধ্যে সলাতে এবং জাকাত আদায় করার প্রয়োজন নেই তার কাছেই জান্নাতের চাবি এই সমস্ত কথাবার্তা প্রচার করতে শুরু করেছিল আমর ইদিনুল্লাহ সাইতুলানহ তিনি যখন মুর্শিদ ছিলেন সেই সময় তিনি ইয়ামাতে মুসাইলামার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তখন রসুসলামের কাছে সুরা আসর সেই আয়তগুলো নাজিল হয়েছিল আমার ইবুল্লাস তিনি মুসাইলাম গিয়ে বললেন অংশীদার তখন মুসাইলাম তিনি এই কথা শুনে তার পাশে থাকা সাথীকে জিজ্ঞাসা করেছিলেন কি দেখলে কি বুঝলে এরপর আমর ইবুল্লাস মুসাইলামা কে বলেছিলেন ইন্নাক আলামু আন্নিয়া আলামু কাতা নিঃসন্দেহে তুমি মুসাইলামা জানো যে আমি জানি তুমি একজন তিনি মন্তব্য করে বলেছেন যে মুসাইলামার কথাবার্তাগুলো মুসাইলামা যেগুলোকে তার অহি বলে দাবি করতো সেগুলো এত হাস্যকর এবং মূর্খতাপূর্ণ ছিল যে একজন মুশ্রিক বা অমুসলিম ব্যক্তিও সেটাকে দ্বিতীয়বার না ভেবেই খুব সহজেই বুঝতে পারতো যে এত অবান্তর ছিল সেই কথাবার্তাগুলো এবং মুসাইলামার এই সমস্ত ফিতনা এগুলো যখন শেষ হয়ে গেল বনি হানিফার লোকেরা আবু বকরার সিদ্দিকের সঙ্গে দেখা করতে এসেছিল নিজেদের ভুল স্বীকার করল আবার তার ইসলামের উপর প্রতিষ্ঠিত হলো সেই সময় আবু করিদ্দিকরা জিজ্ঞাসা করেছিলেন যে মুসল্লামা কথাগুলো কথাগুলোকে তার কোরআন বলে দাবি করতো তার কিছু নমুনা তোমরা কি আমাকে শোনাতে পারো লোকেরা বললো দিয়া খালিফা তু রাসৌলিল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন আমরা রেহাই চাই আমরা এগুলো উল্লেখ করতে চাই না কিন্তু এরপরেও যখন আবুকার সিদ্দিক তিনি জোর করলেন শেষ পর্যন্ত তারা কিছু দৃষ্টান্ত নমুনা পেশ করলো আবু কর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি তাদেরকে ধিক্ দিয়ে বললেন যে ওয়াই হাকুম ধিক্কার তোমাদেরকে তোমাদের বিবেক কোথায় চলে গিয়েছিল কিভাবে তোমরা এগুলোকে বিশ্বাস করেছিলে এগুলো তো কখনোই আল্লাহর কথা তো হতেই পারে না এমনকি কোনো সত্যনিষ্ঠ মানুষের কথা হতে পারে না এই শুধুমাত্র বিরাট অনুসারী সে বানাতে সক্ষম হয়েছিল এটা কখনো তার সত্যবাদী হওয়ার প্রমাণ নয় সত্য মিথ্যা সংখ্যার দিয়ে কিংবা সংখ্যার অল্পতা দিয়ে কখনো নির্ধারণ করা যায় না যে কারণে একজন আলেম তিনি চমৎকার মন্তব্য করে বলেছিলেন যে যদি আমরা ভোটাভুটি সামিরি এবং সেই বাছুর পূজার তিনি পরাজিত হতেন কাদের সত্যমিথ্যা যাচাইয়ের মানদণ্ড এটা সংখ্যায় কম বা বেশি হওয়া নয় রাজ্জা ফিতনা ভান্ডু ফিতনা এটা ছাড়াও আরও দুইটি উল্লেখযোগ্য কারণ ছিল যে কারণে বহু মানুষ মুসাইলামকে অনুসরণ করেছে তার মধ্যে একটি হচ্ছে গোত্রপীতি কত্রবাদ বা বর্তমানে যেটাকে আমরা জাতীয়তাবাদ হিসেবে চিনি সেই বিষয়টি একজন বৃদ্ধ ব্যক্তি মুসাইলাম তোমার ধ্বংস হোক বলো মুসাইলাম রাসুল উল্লাহ বৃদ্ধ লোকটি বললো যে আগেই নয় আগে তার সঙ্গে দেখা করি তারপর বলবো বৃদ্ধ ব্যক্তিটি মুসাইলামার কাছে গেল এবং সেখানে গিয়ে সে মুসাইলামার এই সমস্ত অর্থহীন অবান্তর কথাবার্তা শুনলো শোনার পরে এসে কসম করে বলল যে আল্লাহর কসম আমি জানি তুমি একজন মিথ্যাবাদী কিন্তু আমার গোত্রের একজন মিথ্যাবাদী ব্যক্তি কুরাইশের একজন সত্যবাদী ব্যক্তির থেকে উত্তম বনু হানিফার একজন মিথ্যাবাদী ব্যক্তি কুরাইশের সত্যবাদী ব্যক্তির থেকে উত্তম অন্ধ জাতীয়তাবাদ অন্ধ গোত্রপীতি এই কারণেও বহু বহু লোক তার মুসাইলামাকে অনুসরণ করেছিল তিন নম্বর কারণ যে কারণে মানুষ মুসাইলামাকে অনুসরণ করেছিল সেটা হচ্ছে মূর্খতা এবং অজ্ঞতা কারণই বলা হয় থাকে যে অজ্ঞতা যেখানে ইচ্ছাকৃত বিবেক সেখানে মৃত মুসাইলামার এই অর্থহীন কথাবার্তাগুলো সম্পর্কে মুসাইলামার এই বিষয়গুলো সম্পর্কে মন্তব্য করে আবু বকর তিনি মন্তব্য করে বলেছেন সাম্মা সালাম মুসাইলামা কাযাব ওয়া মা যাম আন্নাহু কুরআন فهو اخص من ان ننشغل به واسخف من ان نفكر فيه فانه على سخافته قد اضل وعلى ركاكته قد মুসাইলামার কথাবার্তাগুলো এতটাই অবান্তর ছিল যে একজন ব্যক্তির এটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করারও প্রয়োজন হয় না এরপরেও আমরা সেগুলোকে উল্লেখ করি একমাত্র পাঠককে আশ্চর্য করা এবং বিনোদন দেওয়ার জন্য এর এরপরেও এত অবান্তর হওয়ার পরেও এই কথাবার্তাগুলোর মাধ্যমেই বহু মানুষ প্রতারিত হয়েছিল কারণ তাদের মধ্যে অজ্ঞতার ক্ষেত্র মূর্খতার ক্ষেত্র ছিল সুবিশাল এবং আরবি প্রবাদ বাক্যে একটি কথা বলা হয়ে থাকে যে কিছু মানুষ থাকে তারা প্রত্যেকটি ফেলে দেওয়া বস্তুকেও ঠিকিয়ে উঠিয়ে নেয় যদি আপনি কোনো একটা বস্তু ফেলে দেন কিছু মানুষ থাকবেই সেই ফেলে দেওয়া বস্তুটা কেউ ঠিকই উঠিয়ে নেবে কাজেই সমস্ত যুগেই সমস্ত সমাজের সভ্যতাতেই যত হাস্যকর অবান্তর কথাবার্তাই হোক না কেন যত মূর্খতাপূর্ণ আদর্শই প্রচার করা হোক না কেন কিছু মানুষ ঠিকই থাকবে যেগুলোকে তারা অনুসরণ করবে এই হচ্ছে কিছু কারণ যে কারণে মুসাইলামার অনুসারীদের সংখ্যা এত বেশি ছিল তবে সবাই যে বিভ্রান্ত হয়ে গিয়েছিল বন্যিফাতে এটা নয় বরং কিছু কিছু মানুষ শেষ পর্যন্ত হকের উপরে অটল ছিলেন তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন তুমামা ইবন ওসাল তুমামা তিনি বনু হানিফা গোত্রের বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং তিনি সেই ফিতনার সময় উদ্দেশ্য করে সাবধান করে দিয়ে বলছিলেন ওহে বনু হানিফা লোকেরা তোমাদেরকে ধিকার তোমরা আমার কথা শোনো অবশ্যই তোমরা সঠিক পথ পাবে আমার নির্দেশ মানো তোমরা সুপথ প্রাপ্ত হবে জেনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল একজন প্রেরিত নবী তার নবুয়তের ব্যাপারে দ্বিতীয় কোনো সন্দেহ থাকতে পারে না অপর দিকে মুসাইলামা স্পষ্ট একজন ভণ্ড এবং মিথ্যুক তোমরা তার কথায় এবং মিথ্যাচারিতায় প্রতারিত হই না আউউ সিদ্দিক তার খিলাফতকালে মুর্তার্দের অন্যান্য ফিতনাগুলোকে দমন করার পর মুসাইলামার ফিতনাকে দমন করার সিদ্ধান্ত নিলেন এবং এটা খুবই বড় একটি হুমকি ছিল তার বিশাল অনুসারীদের কারণে যে কারণে আমরা দেখতে পাই যে আউকার সিদ্দিক যখন মুর্তাদ্দকে দমন করার জন্য এগারোটি পৃথক বাহিনী প্রেরণ করেছিলেন এগারো জন সেনাপতির অধীনে সেই বাহিনীর নির্দিষ্ট করেছিলেন তার আক্রমণ পরিচালিত করবে আবি জাহেল তার বাহিনী একরিমা রায়হু তার সম্পর্কে আমরা জানি যে তিনি খুবই দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন অকুত যোদ্ধা ছিলেন তাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়ামাতে অভিযান পরিচালনা করার জন্য আর একটি বাহিনী সোরহাবিল হাসানা রাজিতানহু তাকেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল ইয়ামাতে গিয়ে আক্রমণ পরিচালনা করার জন্য যখন খালিদ বিন আলী যাইতানো তিনি তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন আরেকজন মিথ্যা নবী দাবিদার এবং তাকে পরাজিত করেছিলেন বুজা খাতে সেখানে বিজয় লাভ করার পর ইকরিমা তিনি কিছুটা অধৈর্য হয়ে যান এবং তিনি খালিদ বিন ওলিদের জন্য অপেক্ষা না করেই আগে ভাগে একটি আক্রমণ পরিচালনা করেন এবং যে পরিমাণ প্রস্তুতি নিয়ে আক্রমণ পরিচালনা করা দরকার ছিল সেটা সম্ভব হয়নি যার কারণে সেখানে করে। একই রকম হাসানা একটি আক্রমণ পরিচালনা করেন কিন্তু তিনিও পরাজিত হন কাজেই বড় আক্রমণকে প্রতিহত মাধ্যমে ক্রিমার বাহিনী সুরহাবিল ইবনে হাসানা তাদের বাহিনীকে পরাজিত করার মাধ্যমে মুসাইলামার অহংকার এবং শক্তির দম্ভ অনেকগুণে বেড়ে গিয়েছিল শেষ পর্যন্ত হালিবিনওয়ালিদ তিনি সেদিকে রওনা হয়েছিলেন এবং এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল আরও বেশ কিছু ঘটনা আছে সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় এই যুদ্ধে আউ অকর সিদ্দিক বদরি সাহাবিদেরকেও সামিল করিয়েছিলেন তারপরই তিনি উল্লেখ করেছেন যে আউ অকর সিদ্দিক বদরযুদ্ধে যারা অংশগ্রহণকারী সাহাবি বদরি সাহাবি তাদেরকে অত্যন্ত সম্মান করতেন এবং তাদের এতই বরকতপূর্ণ মনে করতেন যে সাধারণ কোনো যুদ্ধে তিনি তাদেরকে পাঠানো পছন্দ করতেন না কিন্তু ইয়ামার যুদ্ধে গুরুত্ব এত বেশি ছিল যে আউ অকর সিদ্দিক তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বাইরে গিয়ে সেই সমস্ত বদরি সাহাবিদেরকে তিনি সেখানে প্রেরণ করেছিলেন এবং আনসার এবং মহাদির সাহাবিদেরকেও সেখানে পাঠানো হয়েছিল প্রথম দিকে সেই যারা তারা ছিলেন ইসলামের এলিট ফোর্স। ফোর্স কেন বলছি যে তাদের সঙ্গে কি কোনো বিশেষ শক্তিশালী অস্ত্র ছিল বা যুদ্ধবিদ্ধায় তারা খুব বেশি দক্ষ ছিলেন অন্যদের থেকে এরকম কোনো কারণে কি তাদেরকে এলিট ফোর্স বলা হচ্ছে বর্তমানে যেরকম আমরা বিভিন্ন বাহিনীদেরকে যারা বিভিন্ন বিষয়ে সুপ্রশিক্ষিত আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত তাদেরকে বলা হয়ে থাকে এলিট ফোর্স সাহাবাহিকেরম তারা তাদের শক্তি জয় পরাজয় যে বিষয়ের মাধ্যমে নির্ধারণ করতেন যে মানদণ্ডের মাধ্যমে নির্ধারণ করতেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লা সুবাহ আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক ইসলামের সেই প্রথম দিকের যারা আনসার এবং মহাজির তারা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ তাদের বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহ সুহামতআ আল্লাহর সাথে কাজেই এই সম্পর্কের কারণে তারা আল্লাহ সুবাহ আল্লাহর রহমতকে তাদের সাথে রাখবেন এবং এর মাধ্যমে তারা শত্রুদের উপর বিজয় লাভ করবেন যে কারণে তারা ছিলেন ইসলামের এলিড ফোর্স আনসার এবং মহাজিরদেরকে আবু করাসিদ্দিক অন্যান্য মোর্তাদের দমন করার জন্য যে বাহিনী সেখানে প্রেরণ করেননি তাদেরকে নির্দিষ্ট রেখেছিলেন মুসাইলামার বিরুদ্ধে সামিল হওয়ার জন্য তারাও সেখানে সামিল হলেন অনু হানিফা গোত্রের বিরুদ্ধে সেই যুদ্ধ এটা খুবই বড় একটি ইভেন্ট ছিল এবং আমরা আরও দেখতে পাই যে সীমান্তবর্তী আরব গোত্রগুলো তারা পারস্যের সীমানায় পারস্যের সীমানায় বসবাস করত এবং তাদের অনেকেই মোর্তাদ হয়ে গিয়েছিল তারাও খুবই আগ্রহের সঙ্গে এই যুদ্ধের ফলাফল কি। হয় সেটা দেখার জন্য প্রতীক্ষমান ছিল অর্থাৎ এই যুদ্ধটি একটি সিদ্ধান্তকর যুদ্ধ ঘটবে হয় ইসলাম টিকে থাকবে খিলাফা টিকে থাকবে অথবা ইসলাম চিরদিনের জন্য বিকৃত হয়ে যাবে যেখানে লোকেরা বলবে যে মুহাম্মদ একজন নবী আর মোসাইলাম একজন নবী তাকেও তার নবুয়াতে অংশীদার করে দেওয়া হয়েছে কাজেই এই সমস্ত কারণে ইয়ামার যুদ্ধ বাস্তবেই খিলাফার জন্য একটি মারাত্মক হুমকি ছিল খালিদ বিন ওয়ালিদ রাইতানহ তিনি সেই অঞ্চলে গিয়ে একটি উপত্যকায় শিবির স্থাপন করলেন সেখানে পাহাড়ের মাঝে সমতল ভূমি ছিল এবং একদিকে একটি পানির প্রবাহ ছিল ওয়াদি হানিফা সামনে ছিল একটি বিশাল সমতল ময়দান আকরাবার ময়দান এবং তার এক প্রান্তে ছিল একটি বাগান সেই বাগানগুলো সেই অঞ্চলগুলো এগুলো ছিল মুসাইলামার লোকে নিয়ন্ত্রণে যুদ্ধের ঠিক আগে আগে একটি ঘটনা ঘটল মুসাইলামা তার একজন দক্ষ কমান্ডারকে হারালো এবং বেশ কিছু যোদ্ধাকেও সে হারালো সেই কমান্ডারের নাম ছিল মাজা মাজা তার কিছু সঙ্গী সাথী নিয়ে তাদের অঞ্চলে একটি গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা মুসলিম শিবিরের কাছাকাছি চলে আসে এবং মুসলিমের তাদেরকে গ্রেফতার করে এবং দেখা গেল তারা হচ্ছে ইয়ে লোকজন খালিদ বিনওয়ালিদ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মতামত কি মুসাইলাম সম্পর্কে তারা বললো যে আপনাদের যেরকম একজন নবী আছে আমাদেরও এরকম একজন নবী আছে কাজেই খালিদ বিন ওয়ালিদ তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন এবং সেই সমস্ত বন্দীদেরকে হত্যা করা হচ্ছিল সেখানে শেষ পর্যন্ত তারা আহ অনুরোধ করলো যে আমাদের সবাইকেও যদি আপনি হত্যা করেন কিন্তু আমাদের নেতা মাজা তাকে আপনি হত্যা করবেন না বরং আপনি তাকে বাঁচিয়ে রাখুন খালিদ দেখলেন যে সামনে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে বিভিন্ন কারণে বিভিন্ন তথ্যের জন্য বা বিভিন্ন কৌশলের কারণে প্রয়োজন হতে পারে কাজে তিনি মাজাকে তাদের কমান্ডারকে জীবিত রাখলেন হত্যা করলেন না বাকি লোকেদেরকে তিনি হত্যা করলেন তবে তিনি মাজাকে বন্দি করে রাখলেন শিকলে বন্দি করে রাখলেন এবং খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী উম্মেদ আমিম তাকে দায়িত্ব প্রদান করলেন যে তুমি এই বন্দিকে দেখে রাখবে যুদ্ধের আগে খালিদ বিন ওয়ালিদ বিভিন্ন কৌশল প্রয়োগ করার চেষ্টা করতেন এবং মানসিকভাবে চাপ সৃষ্টি করে শত্রুদের মানসিক শক্তিকে একাধিক রাজ্যে তুলানহ তিনি সেই সময় লোকেদেরকে সাবধান করে বলছিলেন যে হে লোকেরা তোমরা সাবধান হও কারণ আবু বকর তোমাদের কাছে এমন এক ব্যক্তিকে পাঠিয়েছেন যিনি নিজের নামে পরিচিত নন কিংবা তার পিতার নামেও তাকে পরিচয় করানো হয় না বরং তিনি পরিচিত আল্লাহর তরবারি নামে সাইফুল্লাহ নামে এবং তার সঙ্গে রয়েছেন আরো অসংখ্য বিবেচনা করে এবং সেন্টার এভাবে বাম অংশের নেতৃত্ব সে প্রদান করেছিল রাজ্যালকে ডান অংশের নেতৃত্ব ছিল এবং কেন্দ্রে বা সেন্টারে সে ছিল নিজে চতুর্দিকে রক্ষী বেষ্টিত বডিগার্ড বেষ্টিত অবস্থায় এবং মুসলিম বাহিনী প্রথম দিকে ছিলেন এবং সেন্টার দায়িত্বে ছিলেন স্বয়ং কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু সৈফুল্লাহ যুদ্ধের আগে মুসাইলামার বাহিনীকে সামনে রেখে মুসাইলামার পুত্র সুরহাবিল সে তার অঞ্চলের লোকেদেরকে উৎসাহিত করে বলছিল হে বন হানিফা নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করো যদি তোমরা পরাজিত হও তাহলে শত্রুরা তোমাদের মহিলাদেরকে বন্দি অবস্থায় অপহরণ করে নিয়ে যাবে তোমাদের মহিলাদেরকে রক্ষা করার জন্য তোমরা যুদ্ধ করো কাজেই সেই যুদ্ধ শুরু হয়ে গেল কবির ভাষায় বলতে হয় যে কার কতটা ইমান আছে সময় হলো পরীক্ষার রনাঙ্গনের ডাক আসে ওই লগ্ন তুলে প্রতীক্ষার খালিদ বিনওয়ালিদ তার কমান্ডারদের সহকারে যুদ্ধ শুরু করলেন মুসলিমরা প্রথমে আক্রমণ পরিচালনা করলো দুই বাহিনীর মারাত্মক সংঘর্ষ শুরু হয়ে গেল মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল তেরো হাজার মুসাইলামার সদস্য সংখ্যা ছিল চল্লিশ থেকে ষাট হাজার অনেকগুণ বেশি তারা মুসলিমদের থেকে এবং সেই যুদ্ধ যখন শুরু হয়ে গেল উপত্যকার সম্পূর্ণ শূন্য প্রান্তর যোদ্ধাদের চিৎকার হৈচৈ অস্ত্রের ঝঞ্ঝনীতে পরিপূর্ণ হয়ে যায় খালিদ বিন মাদির এবং মুসলিমরা যাদেরকেই সামনে পাচ্ছিলেন তাদেরকেই হত্যা করছিলেন কিন্তু ইয়ামকেরা তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিল এবং যুদ্ধ ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা তাদের মধ্যেও দেখা যাচ্ছিল না যদিও তাদের বহু লোক হতাহত হচ্ছিল কিন্তু এর পরেও তারা ময়দান ছেড়ে যাচ্ছিল না বরং তারাও মারাত্মক যুদ্ধ করে যাচ্ছিলো এক ইঞ্চি ভূমি ছেড়ে দেওয়ার থেকে তারা নিজেদের জীবন ত্যাগ করাকে উত্তম মনে করছিল মুসলিমরা সেই যুদ্ধে যেটাকে যুদ্ধের স্লোগান হিসেবে ব্যবহার করছিলেন সেটা হচ্ছে ওয়া মুহাম্মাদা বা ইয়া মুহাম্মদা বিভিন্ন যুদ্ধে মুসলিমরা বিভিন্ন রকমের স্লোগানকে ব্যবহার করতেন যেমন সালাম ইবনুল আকুয়া তিনি বলেছেন যে একটি যুদ্ধে মুসলিমদের স্লোগান ছিল আমেত আমেদ মৃত্যু মৃত্যু এখানে লক্ষণীয় তারা ইয়া মুহাম্মাদা এভাবে রসুল্ল সাল্লাহামের স্মৃতিকে মোহাম্মদামের স্মৃতিকে ফেরত নিয়ে আসছিলেন তার কথা স্মরণ করছিলেন এবং সেটা স্মরণ করার মাধ্যমে নিজেদের তেজ উৎসাহ এবং উদ্দীপনাকে বৃদ্ধি করছিলেন তারা রসুল্লাহ সাল্লাহামের নাম স্মরণ করে তাকে ডাকছিলেন না বা দোয়াও করছিলেন না কারণ স্পষ্টতে আমরা জানি যে আল্লাহ সোহা ছাড়া অন্য কারো কাছে দোয়া করা অন্য কারো কাছে সাহায্যের আবেদন করা এটা সুস্পষ্ট শির্ক শুরুতে মুসলিমরা একটি ভিন্ন কৌশল অবলম্বন করে সেই যুদ্ধে শরিক হয়েছিলেন খালিদ বিনওয়ালিদ সেখানে আগের বিভিন্ন যুদ্ধে মুসলিমরা যেরকম গোত্রে গোত্রে বিভক্ত হয়ে যুদ্ধ করতেন যে যে যেই গোত্রের আংসারদের আলাদা গ্রুপ মহাজিরদের আলাদা গ্রুপ মরুভূমি যারা বেদুইন তাদের আলাদা গ্রুপ এইভাবে তারা যুদ্ধ করতে অভ্যস্ত ছিলেন কিন্তু এই যুদ্ধে খালিদ বিনওয়ালিদ তিনি বাহিনীকে মিশিয়ে ফেলেন মিশ্র অবস্থায় তাদেরকে একত্র করে যুদ্ধ পরিচালনা করছিলেন শুরুতে মুসাইলামার লোকেরা মারাত্মক হামলা পরিচালনা করল মুসলিমদের উপরে এবং মুসলিমরা কিছুটা কোন ঠাসা হয়ে যায় কাজে একটি পর্যায়ে শুরুর মুসলিমরা পিছু ঘটতে শুরু করে এবং বিশৃঙ্খলা দেখা দেয় তাদের মধ্যে এবং মুসাইলামার লোকেরা এতটাই সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিল যে মুসলিম বাহিনীর পেছনের অংশে থাকা যেখানে তাবু স্থাপন করা হয় শিবির স্থাপন করা হয় যেখানে মহিলারা অবস্থান করেন সেই পর্যন্ত তারা চলে আসে উম্মে তামিম যার দায়িত্ব ছিল তাদের বন্দী কমান্ডার আকে দেখাশোনা করার জন্য তাকে বন্দী অবস্থায় রাখার জন্য সেই স্থানেও মুসাইলামার লোকেরা চলে আসে এবং তারা উম্মে তামিমকে হট্টাই করতে যাচ্ছিল তখন বন্দি মাজা সে তাদেরকে বিরত করে বললো যে আমি তার বিষয়টা দেখছি তোমরা বরং পুরুষদেরকে দেখো সেই সময় মুসাইলামার লোকেরা লুটতরাজ করার জন্য মুসলিমদের শিবিরে এতটাই ব্যস্ত ছিল যে তারা যে তাদের কমান্ডার মাজাকে মুক্ত করে তাদের কাছে নিয়ে যাবে এই চিন্তাও তাদের মাথা থেকে গিয়েছিল উম্মে তামিমকে তারা আক্রমণ পরিচালনা করতে যাচ্ছিলো শেষ পর্যন্ত মাজা বললো যে আমি তার বিষয় দেখছি তোমরা পুরুষদেরকে দেখো যুদ্ধের এই বিশৃঙ্খল পর্যায়ে যখন মুসাইলামার লোকেরা লুটত্তরাজের ধান্দায় ব্যস্ত হয়ে গেল কিছুটা অবসর পেয়ে খালিদ বিনওয়ালিদ মুসলিম বাহিনীকে পুনর্গঠন করার দিকে মনোনিবেশ করলেন এবং তারা পরামর্শ পরামর্শ দিলেন দিয়ে সাহাবাইকার খালিদ আখলিস না হে খালিদ তুমি আমাদেরকে পৃথক করো পৃথক করার অর্থে এর আগে আমরা যেভাবে যুদ্ধ করতে অভ্যস্ত ছিলাম গোত্রে গোত্রে বিভক্ত হয়ে আনসারদের আলাদা গ্রুপ মহাজিরদের আলাদা গ্রুপ এবং মরুভূমির যারা মুসলিম বেদুইন তাদের আলাদা গ্রুপ এইভাবে তুমি আমাদেরকে বিভক্ত করে দাও খালিদ বিন ওয়ালিদ তাদের পরামর্শ গ্রহণ করলেন अनसार महाजन बेदुन तक पृथक कर स्पष्ट बुझा जा शिथिलता अवलम्बन करुद्ध प्रथम धक्का मरूभूमि बेदीनरा तार मैदान पृथ्वी हटे जाए ते एक शिथिलता देखा जा पृथक कर दे क्षेत्र में जुर्बलता प्रदर्शन करके बारे स्पष्ट हो जाए অপরদিকে আনসার এবং মহাজিরদের মধ্যে নিঃসন্দেহে তারা কেউই চাইবেন না যে তাদের দিক থেকে পরাজয় আসুক বরং তাদের মধ্যে প্রত্যেকটি কাজে আমরা দেখতে পাই একটি সুস্থ প্রতিযোগিতা ছিল ভালো কাজে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল কাজে এই বিষয়গুলো তাদের উৎসাহ উদ্দীপনা যুদ্ধের প্রেরণা দৃঢ়তা এগুলো আরো বহুগুণে বাড়িয়ে দিল খালিদ বিনওয়ালির লোকেদেরকে ঘোষণা করে দিলেন হে লোকেরা তোমরা গোত্রী বিভক্ত হয়ে পৃথকভাবে যুদ্ধ করো আজকে আমি দেখতে চাই কোন গোত্র শত্রুর মোকাবেলায় অধিক বীরত্ব দেখাতে পারে সাবিদ বিন কায়েস রিদ্ু তিনি মুসলিমদেরকে বলছিলেন হে মুসলিমরা তোমাদের কি অবস্থা হল হে আল্লাহ যারা পৃষ্ঠ প্রদর্শন করবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জায়দ ইবনুল খাতার রাইতুল্লাহ্ন মুসলিম বাহিনীর ডান অংশের কমান্ডার তিনি বলছিলেন আল্লাহর কসম আজ আমি ততক্ষণ পর্যন্ত কারোর সাথে কোনো কথাই বলবো না যতক্ষণ না আমি শত্রুদের পরাজিত করি অথবা শাহাদ বরণ করি আবু হুজাইফ রাইহ্ন তিনি চিৎকার করে বলছিলেন হে আহলে কুরান হে কোরআনে লোকেরা তোমাদের কাজের মাধ্যমে কোরআনের সৌন্দর্যকে তোমরা বৃদ্ধি করো তোমরা কোরআনের সৌন্দর্য তিনি কখনো কোনো ময়দানে পিঠ প্রদর্শন করেননি পলায়ন করেননি প্রথম দিকে মুসলিমরা যখন কিছুটা পিছু হটছিল। তিনি তাদেরকে উৎসাহিত করে বলছিলেন আমি বারা আবনু মালিক তোমরা আমার কাছে এসো আমার সাথে এসে তোমরা যুদ্ধ করো কাদী খুব অল্প সময়ের মধ্যে মুসলিমরা নিজেদের প্রাথমিক বিশৃঙ্খলা কাটিয়ে ধীরে ধীরে ময়দানে প্রাধান্য বিস্তার করা শুরু করলেন সাহাবাইকেরাম যারা ছিলেন তারা বিভিন্ন স্থানে বীরের মতো যুদ্ধ করতে শুরু করলেন এবং এত প্রচন্ড আক্রমণ পরিচালনা করতে শুরু করলেন ইয়ামার বাহিনী ধীরে ধীরে পিছু হঠতে বাধ্য হলো। দুই পক্ষেই প্রচণ্ড যুদ্ধ চলছিল কিন্তু কেউই কাউকে পরাজিত করার কোনো লক্ষণ এটা দেখা যাচ্ছিল না খালিদ বিনওয়ালিদ তিনি একজন দক্ষ সেনাপতির দক্ষ কমান্ডার বহু যুদ্ধে তিনি সামিল ছিলেন বহু যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন তিনি খুব দ্রুত ধরে ফেললেন জয় পরাজয় কিসের মাধ্যমে নির্ধারিত হবে তিনি বুঝতে পারলেন যতক্ষণ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করা সম্ভব হবে না মুসাইলামা যতক্ষণ পর্যন্ত নিজের স্থানে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধে কোনো ফয়সালা আসবে না দুই পক্ষেই হতাহতের ঘটনা চলতেই থাকবে অপরদিকে মুসাইলামা যেখানে অবস্থান করছে অত্যন্ত সুরক্ষিত একটি স্থান তার চতুর্দিকে রয়েছে তার দেহরক্ষীরা তার বডিগার্ডরা সুরক্ষিত অবস্থায় একেবারে কেন্দ্রে সে অবস্থান করছে এবং ইয়ামাল লোকেরা তারা চতুর্দিক থেকে মুসাইলামাকে ঘিরে রেখে যুদ্ধ পরিচালনা করছে আক্রমণ পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন তিনি তার সঙ্গে থাকা অশ্বারোহী সৈনিকদেরকে নিয়ে সরাসরি বাহিনীর মাঝখান দিয়ে মোসাইলামার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন কিন্তু সেটা ছিল খুবই দূর হয়ে একটি বিষয় কারণ চতুর্দিকে লোকেরা তাকে ঘিরে রেখেছিল ইমামাতারে তিনি বর্ণনা করেছেন একটি ঘূর্ণিঝড় যেভাবে থাকে ঘূর্ণিঝড়ের একটি কেন্দ্র থাকে এবং চার দিকে সেটা ঘুরতে থাকে মুসাইলামার সৈন্যরা ঠিক একইভাবে মুসাইলামাকে মাঝখানে রেখে ছড়ের মতো চতুর্দিকে ঘুরছিল খালিদ বিন ওয়ালিদ তিনি মুসাইলামাকে আহ্বান করলেন একটি দ্বন্দ্বযুদ্ধে একটি টুয়েল এ দ্বন্দ্বযুদ্ধে লড়ার জন্য সেই সময়ের যুদ্ধগুলোর ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে তখন বিভিন্ন যুদ্ধে সেনাপতিদের মধ্যে এবং বিশিষ্ট যোদ্ধাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করা হতো এবং তারা দ্বন্দ্বযুদ্ধে অংশগ্রহণ করতো কেউ যদি দ্বন্দ্বযুদ্ধে অংশগ্রহণ না করতো এটা ওই বাহিনীর মনোবলকে দুর্বল করে দিত কৌশলে আহ্বান করলেন এই আহ্বানে উপায় নেই মুসাইলামা বাধ্য হয়ে প্রস্তাবে দেওয়ার জন্য এগিয়ে আসলো কিন্তু সে একা এগিয়ে আসেনি বরং নিরাপদ দূরত্বে দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় সে খালিদ বিনওয়ালিদের দিকে এগিয়ে আসছিল খালিদ বিনওয়ালিদ তাকে প্রশ্ন করলেন কৌশলে তাকে জিজ্ঞাসা করলেন যদি আমরা তোমার সঙ্গে সন্ধি করতে চাই চুক্তি করতে চাই তাহলে কি তুমি রাজি হবে তোমার শর্তগুলো কি হবে এই সময়ে মুসাইলামা একটি অদ্ভুত দেহ ভঙ্গি করল সে নিজের মাথাটিকে একদিকে কাত করে চুকিয়ে দিল যেন সে তার সঙ্গে থাকা অদৃশ্য কোন ব্যক্তির সঙ্গে কথা বলছে। কান হেলিয়ে শোনার চেষ্টা করছে মুসাইলামা যখন দাবি করতো যে আমার কাছে ওহি আসছে এই সময়েও সে এই ধরনের একটি ভঙ্গি করত। এবং এই ভঙ্গি দেখে খালিদ বিনওয়ালিদ তিনি বুঝে নিলেন ঘটনা কি ঘটছে মুসাইলামা কখনো একা থাকতো না বরং তার সঙ্গে যে শৈতান অবস্থান করত যে দিন অবস্থান করত সে বিভিন্ন সময় তাকে কুমন্ত্রণা এবং কু পরামর্শ প্রদান করত। এবং সেই শৈতানের অবাধ্য মুসাইলামা কখনই হতো না মুসাইলামার উপরে সেই শৈতান যখন প্রাধান্য বিস্তার করত তখন মুসাইলামার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যেত একটি বিভৎস রূপ ধারণ করত এবং তার চেহারা দিয়ে ফেনা বের হতে শুরু করত মুসাইলামা ঘাড় কাট করে সেই শয়তানের কথা শোনার চেষ্টা করছিল এবং শয়তান তাকে নিষেধ করে দিল খবরদার মুসলিমদের সঙ্গে কোনো চুক্তিতে তুমি যেও না এই সুযোগে খালেদ বিনওয়ালিদ দ্রুত মুসাইলামার উপরে আক্রমণ পরিচালনা করার চেষ্টা করলেন কিন্তু মুসাইলামা আবারও খুব দ্রুত তার দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় পিছনের দিকে পলায়ন করে নিরাপদ অবস্থানে ফেরত আসল খালেদ ছিলেন ক্ষিপ্র কিন্তু মুসাইলামা ছিল আরও ক্ষিপ্রতম এরকম একটি অবস্থায় মুসাইলামার একজন বড় কমান্ডার রাজ্জাল সে হতে হল তাকে হত্যা করলেন মুসলিম বাহিনীর ডান অংশের কমান্ডার জায়দ ইবুল খতাব রাজ্যালহ খলিফা আবাসদিক তার পুত্র रहमानीरंद देख मैदान अवस्था धीरे धीरे पीछू हटा शुरू कर मुहकाम मुसाइलमर बाहन आंश कमांडर से चित हे लोकेा हे बन हानिफा पेचन दिखे बागान दिखे बागान दिखे तुम बागने प्रवेश करो तुम्हारे पेचन दिखे रक्षा करीबी আমরা উল্লেখ করেছিলাম সেই ময়দানে প্রায় দুই মাইল বিস্তৃত একটি উপত্যকা সেই উপত্যকার পেছনের দিকে একটি সুরক্ষিত বাগান ছিল চতুর্দিকে উঁচু দেওয়াল দ্বারা পরিবেটিত কাজে সেটা অনেকটা দুর্গের মতো ছিল তার আলাদা ফটক ছিল গেট ছিল তারা চেষ্টা করছিল সেই দিকে প্রবেশ করে নিজেদেরকে রক্ষা করার জন্য মুহাক্কাম তাদেরকে সেই দিকে দেওয়ার জন্য চিৎকার করে আহ্বান করছিল আব্দুর রহমান আউ কার সিদ্দিকের পুত্র তিনি খুবই দক্ষ তীরন্দাস ছিলেন তিনি তীর নিয়ে নিক্ষেপ করলেন সেই মহাক্কামের দিকে সরাসরি তীর বৃদ্ধ হল মহাক্কামের কলায় मुहकाम कमांडर मुस्लिम पीछे गड़ी अंश विकल शुरू हो गए से बागानी खुबी सुरक्षित से प्रवेश गेट करा गेट भेतर बन्ध करा मुसलिमरा चिंता कर प्रवेश जाए तक पराजित करा जाए এই ফিতনাটি নির্মূল না করে তারা সেখান থেকে ফেরত যাবেন না এই সময় একজন সাহাবি তিনি অসাধারণ একটি ভূমিকা পালন করলেন সেই যুদ্ধ ছিল একটি বিশেষ যুদ্ধ এবং যারা বিশেষ ব্যক্তি তাদের বিশেষ কৃতিত্ব দেখানোর স্থান ছিল সেই ইয়াম আমার যুদ্ধ বরং একদিন মালিক রাজিল তালহু আনসবিন মালিক রাই তাল ভাই তিনি প্রস্তাব পেশ করলেন তোমরা আমাকে দেওয়ালের উপর দিয়ে সেই বাগানে নিক্ষেপ করো আমাকে ছুঁড়ে ফেলে দাও বাগানের ভেতরে বিষয়টা একবার চিন্তা করুন যে বাগানের ভেতরে সব সেখানে একজন মুসলিম সৈনিক নেই বারা ইবনে মালিক তাদেরকে বলছেন যে আমাকে এই দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করে বাগানের ভেতরে ছুড়ে ফেলে দাও মুসলিম যোদ্ধারা প্রথম দিকে তারা কিছুতেই রাজি হচ্ছিলেন না কারণ বারা আবনে মালিক তিনি একজন বিশিষ্ট সম্মানিত সাহাবি তারা স্পষ্টতা এমন কিছু করতে পারেন না যে কারণে তার মৃত্যু ঘটবে জীবন নাশ হবে কিন্তু বারাহবনে মালিক তিনি বারবার অনুরোধ করতে থাকেন এবং তার অনুরোধের ভিত্তিতে মুসলিম যোদ্ধারা তাকে বাগানের ভেতরে ছুড়ে দেয় दुधरण वर्णना रही है एक बर्णा ढाले स्थापन है मुस्लिम निक्षेप कर चिंता बाराइबी मालिक रानी मत से शत्रु बागान भेतरे नीचे दिखे पड़छे शत्रा तरबाड़ी बर्षा सबकि अपेक्षा कर शेष पर्त निक्षेप এবং তিনি সেই দুর্গের ভেতরে গিয়ে পড়লেন সেখানে পড়ার পর তার দেহে আশিটিরও বেশি জখম তিনি লাভ করলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তাদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে দুর্গের গেট খুলে ফেলতে ঠিকই সক্ষম হলেন এবং যখন দুর্গের গেট খুলে দেওয়া হলো তখন মুসলিম যোদ্ধারা বন্যার পানির মতো স্রোতের মতো তারা ভেতরে প্রবেশ করতে শুরু করলেন ইয়াম আমার যুদ্ধের এক নতুন পর্যায় সবচেয়ে বিধ্বংসী অধ্যায়ের সূচনা হল প্রথম অংশে যুদ্ধ মারাত্মক রূপ ধারণ করলো সেই ফটকের আশেপাশের অন্তলে। কারণ যেহেতু এটা একটা বদ্ধ জায়গা ছিল চতুর্দিকে দেয়াল বেষ্টিত কাজে সৈন্য পরিচালনা করার মতো যথেষ্ট স্থান সেখানে ছিল না ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষেই হতাহাতের সংখ্যা বাড়ছিল মুসলিমরা কাফেরদের হত্যা করছিলেন এবং তারা মুসলিমদেরকে হত্যা করছিল কিন্তু পরেও আশ্চর্য বিষয় হচ্ছে মুসাইলামার মধ্যে যুদ্ধ ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা দেখা যাচ্ছিল না আমরা উল্লেখ করেছি সেই সময় মুসাইলামার যে শয়তান জিন ছিল সে তার উপরে প্রাধান্য বিস্তার করেছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তাকে দেখতে একটি ভয়ঙ্কর পিসাচের মতো দেখা যাচ্ছিল বারায়ী মালিক রাইতলানু যুদ্ধের অর্থ অবস্থায় বাগানের গেট খুলে দেওয়ার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং বাগানের ভেতরে আরেকজন বিশিষ্ট মুসলিম যোদ্ধা তার বিশেষ ভূমিকা দেখানোর উপযুক্ত ক্ষেত্র সামনে পেয়ে গেলেন তিনি হচ্ছেন ওয়াশি হামজার রদিতানুর হত্যাকারী উহুদের যুদ্ধে ওয়াসী তিনি মক্কাবিজের পর ইসলাম কবুল করেছিলেন এবং রাসু আসলামের সঙ্গে এসে তিনি সাক্ষাৎ করেন ওয়াহাসি তিনি উহদের যুদ্ধে হামজাকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলেন পরবর্তীতে অন্যান্য ব্যক্তিরা হামজার লাশ বিকৃত করে তার বুক চিরে ফেলে এবং তার কলিজাকে বের করে নিয়ে আসে কাজে সেটা একটি বিভদ্র দৃশ্য ছিল মুসলিমদের জন্য রাসুল্লাহামের জন্য সেটা ছিল খুবই কষ্টের একটা স্মৃতি ওয়াশিকে দেখে রাসু উল্লাম জানতে চান যে কীভাবে তাকে হত্যা করা হয়েছিল ওয়াশি সম্পূর্ণ ঘটনা বিস্তারিত তুলে ধরেন মুসলিমদের সঙ্গে ও হাসির কোনো শত্রুতা ছিল না ও হাসি ছিলেন একজন গোলাম একজন কিতদাস তিনি একজন অমুসলিম মনিবের অধীনে ছিলেন সেই মনিবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন যে যদি তিনি মুসলিমদের যোদ্ধা মুসলিমদের বীর নেতা হামজাকে হত্যা করতে পারেন তাহলে সেই মনিপ তাকে আজাদ করে দেবে এই উদ্দেশ্য নিয়ে তিনি যুদ্ধে শরীফ হয়েছিলেন দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হামজাকে হত্যা করেছেন এবং হামজা নিহত হয়ে যাওয়ার পরবর্তী ঘটনার জন্য তিনি দায়ী ছিলেন না তিনি ময়দান ছেড়ে সেখান থেকে চলে যান কিন্তু এরপরেও ওয়াহাশিকে দেখার মাধ্যমে রাসুল্লা সাল্লাহ আসলামের মধ্যে সেই কষ্টের স্মৃতিগুলো আবার জেগে উঠে কাজে রাসুল্লাহ সাল্লু আসলাম তাকে বলেন যে তুমি আমার সামনে এসো না যদিও ওয়াহসির তখন তিনি মুসলিম কিন্তু তাকে দেখার মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আসলামের মধ্যে সেই কষ্টের স্মৃতি জেগে উঠছে এই কারণে ওয়াহসি মক্কা ছেড়ে তাইফে চলে যান এবং সেখানে এক ধরনের আত্মগোপন করে তিনি থাকেন পরবর্তীতে ওয়াহাশির মধ্যে একটা প্রচণ্ড তার সৃষ্টি হয় একটি আবেগ সৃষ্টি হয় যে যদি কখনও তিনি সুযোগ পান তাহলে হামজাকে হত্যা করার মাধ্যমে ইসলামের যে ক্ষতি করেছেন সেই ভুলের কাফরা তিনি আদায় করবেন মহাষি যখন সেই কাজ করেছিলেন তখন তিনি ছিলেন অমুসলিম অবস্থায় সেই ভুলের জন্য তাকে এখন দায়ী করার কোনো সুযোগ নেই কারণ এখন তিনি কালেমা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন কিছু বিষয় রয়েছে যেগুলো একজন ব্যক্তির পূর্বের সমস্ত ভুলকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় মুছে দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করা কারণ সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সিরকের অপরাধ যখন কোনো একজন ব্যক্তি সির্ককে বর্জন করে কালেমর সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তাহিদকে অর্জন করে হাউস অফ মহাতলা তার পূর্বের গুণাগুলোকে ক্ষমা করে দেন কিন্তু এরপরে হাসির মধ্যে সেই ইচ্ছা ছিল যে ইসলামের যে ক্ষতি তিনি এক করেছেন কোথাও কোনো সুযোগ পেলে তার কাফারা আদায় করবেন সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওয়াসি তিনি নিজেই বর্ণনা করে বলছেন যে যখন রাসু সালসাল্লামের ওফাত হয়ে যায় এবং মুসাইলামা ভণ্ড নবী হিসেবে আবির্ভূত হল তখন আমি ইচ্ছা করলাম যে অবশ্যই আমি মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবো এবং তাকে হত্যা করে হামজাকে হত্যা করার ক্ষতিপূরণ আমি আদায় করবো ওয়াশি বলেন তাই আমি লোকেদের সঙ্গে রওনা হয়ে গেলাম এবং যুদ্ধের ঘটনা বর্ণনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে মুসাইলামা সে তার দেহরক্ষীদের দ্বারা অত্যন্ত সুরক্ষিত একটি স্থানে পরিবেষ্টিত অবস্থায় ছিল সরাসরি তার কাছে তরবারি নিয়ে পৌঁছানো সম্ভব ছিল না খালিদ বিনওয়ালির চেষ্টা করেছেন কিন্তু সক্ষম হচ্ছিলেন না এইরকম একটি অবস্থায় ওয়াহাসি তিনি দূর থেকে মুসাইলামাকে চিহ্নিত করলেন তিনি বলছেন যে আমি দেখলাম হালকা কালো বর্ণের উটের মতো উস্কো মাথায় চুল নিয়ে একজন ব্যক্তি একটি ভাঙা দেয়ালের আড়ালে লুকিয়ে আছে ওয়াহাশি দূরত্ব পরিমাপ করলেন লক্ষ্য স্থির করে দূর থেকে বর্ষা নিক্ষেপ করলেন বর্ষা তার বুকের উপরে গিয়ে বিদ্ধ হল এবং মুসাইলামার পিঠের দিক থেকে দুই কাঁধের মাঝখান দিয়ে সেটা বের হয়ে আসলো এবং বর্ষা নিক্ষিপ্ত হয়ে যাওয়ার পর মুসাইলামা মাটিতে পরে যায় এবং মুহূর্তের মধ্যে একজন আনসারি সাহাবি তিনি দ্রুত তরবারি দিয়ে মুসাইলামার মাথার খুলিতে প্রচন্ড আঘাত হানেন সেই দ্বিতীয় সাহাবি ছিলেন আবু দুজানা রাজি উহুদের যুদ্ধে মাথায় লাল পট্টি বেঁধে তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন মুসাইলামা পরপর দুইটি মারাত্মক আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে এবং এই দৃশ্য দেখে মুসাইলামার গোত্রের এক মেয়ে ছাদের উপরে উঠে চিৎকার করে বলছিল हाय हाय मुसाइलम के हत्यालम के हत्या करत दास मुसाइल के हत्या करल कदे यहाँ मुसाइलामहत हर घटना दु जन व्यक्तर माध्यम मुसाइलम निहत हल और मूल भूमिका पालन करी वहास घटना थे कैकटी शिक्षण विषय रिषय हहत थके शिक्षा जेको मुस्लिम के सूझ दे যে ব্যক্তি রাসুউলামের বিরুদ্ধে নিজেকে নবী বলে দাবি করছে মানুষদেরকে বিভ্রান্ত করছে তাকে হত্যা করার সুযোগ সে লাভ করবে তাহলে নিঃসন্দেহে তিনি ধন্য হয়ে যেতেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ মহা এমন একজন ব্যক্তিকে সেই সুযোগ দিয়েছেন তাওফিক দিয়েছেন যিনি যুদ্ধের অনেক আগে থেকেই এই ইচ্ছা তার অন্তরে পোষণ করে রেখেছিলেন এটাই হচ্ছে নিয়তের গুরুত্ব আল্লাহ মহাতাল্লাহ কাকে সুযোগ দিবেন সমস্ত আবেদনকারীর মধ্য থেকে কার আবেদন আলহু মাহাতলা কবুল করবেন এটা আল্লাহ মহাতাল্লাহ মানুষের অন্তর দেখেন আল্লাহালা মানুষের অন্তর জানেন শেষ পর্যন্ত ওয়াহাশিকেই আলসু মাহাতালা সেই তাও দিয়েছিলেন দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াহাশির মধ্যে সেই প্রচণ্ড তার বোধ যে আগে আমি যে ক্ষতি করেছিলাম যে ভুল করেছিলাম সেটাকে যদি আমি কোনো কিছুর মাধ্যমে পুষিয়ে দিতে পারি তিনি চাচ্ছিলেন না যে মানুষের মধ্যে তার স্মৃতি এটা হয়ে থাকুক যে তিনি হামজার হত্যাকারী বরং তিনি চাচ্ছিলেন মানুষ আমাকে এভাবে চিনুক যে আমি মুসাইল আমার হত্যাকারী মুসাইলামার মৃত্যুর পর খুব দ্রুত মুসলিমদের মধ্যে চূড়ান্ত বিজয় চলে আসে চূড়ান্ত আধিপত্য বিস্তারকারী বিজয় অর্জিত হয় এবং যুদ্ধের সেই পর্যায়ে মূলত একপাক্ষিক যুদ্ধ হচ্ছিল মুসলিমরা শত্রুদেরকে একের পর এক নির্মূল করছিলেন এবং সেই অবরুদ্ধ বাগানে চতুর্দিকে দেওয়াল ঘেরা বাগানে সেখানে কোনো বাহিনীরই পলায়ন করার কোনো সুযোগ ছিল না কাজেই মুসলিমদের হাতে শত্রুরা একের পর এক চূড়ান্তভাবে নিশ্চিন্ন হচ্ছিল যে কারণে আমরা দেখতে পাই সেই বাগানটি পরবর্তীতে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মৃত্যুর বাগান নামে হাদি কাতুল মাউদ নামে মনু মধ্যে চল্লিশ হাজারের মধ্যে তাদের অর্ধেক অর্থাৎ একুশ হাজার নিহত হয় তার মধ্যে বাগানের ভেতরেই নিহত হয়েছে দশ হাজার দিকে মুসলিমদের মধ্যেও উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম তারা শাহাদত বরণ করেন এর আগে কোন যুদ্ধেই এত বিরাট সংখ্যায় মুসলিম তারা শাহাদ বরণ করেননি সর্বমোট বারোশো মুসলিম তারা শাহাদত বরণ করেন কাজে অর্জিত হলো মুসলিমদের মধ্যে সেই দিনটি ছিলক্ষয়ী এবং বেদনাদায়ক একটি দিন। বেদনাদায় যুদ্ধের পর সেই বাগানে যখন সন্ধ্যা নামল সেটা ছিল খুবই শান্ত সুনব নিস্তব্ধ এক সন্ধ্যা খালিদ বিন অলিদ মুসলিমদের নেতা তিনি তার সঙ্গে থাকা বনহানিফার কমান্ডার মাজাকে নিয়ে লাশ শনাক্ত করতে বের হলেন তিনি দেখলেন যে তাদের প্রায় সমস্ত লিডার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা তারা মৃত্যুবরণ করেছে এবং সেই মৃত ব্যক্তিদের মধ্যে চেহারাটিকেও শনাক্ত করলেন কাজে মুসাইলামা নিহত হয়েছে এমন একটি তথ্য খালিদ বিন ওয়ালিদ দিল যার মাধ্যমে খালিদের চেহারায় সে আনন্দ এটা দীর্ঘস্থায়ী হল না মাজা সে খালিদ বিন ওয়ালিদ বলছে যে যদিও বা তোমরা বিজয় অর্জন কিন্তু এটা ছাড়াও আরো অনেক বড় বড় বাহিনী রয়েছে তোমরা বন্যু হানিফার খুব ক্ষুদ্র একটা অংশের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করেছ যাদেরকে মুসাইলামা তাড়াহুড়ো করে একত্রিত করেছিল এখনো ইয়ামামার দুর্গে রয়েছে বাহিনীর প্রধান অংশ খালিদ বিনওয়ালি আশ্চর্য হয়ে গেলেন যে এসব কি বলছে কারণ সে অবস্থায় মুসলিমদের অবস্থা ছিল তারা ছিলেন খুবই ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত অবস্থায় একদিনের সর্বোচ্চ সংখ্যক মুসলিম তারা সাজাব বরণ করেছেন বারোশো মুসলিম শাহাব বরণ করেছেন যাদের মধ্যে ছিলেন বহু স্বাভাবিক নতুনভাবে যুদ্ধ করার মতো অবস্থায় মুসলিমরা ছিলেন না একের পর এক ময়দানে যুদ্ধ করতে করতে তারা ইয়ামাতে এসেছেন এবং ইয়ামাতে এসে তারা চূড়ান্ত বিজয় অর্জন করেছেন এখন মাজা বলছে যে আরও দুর্গ রয়েছে সেখানে আরও সৈনিকেরা যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে মাজাকে সাথে নিয়ে খালেদ বিনওয়ালিদ সেই দুর্গ পরিদর্শনে গেলেন এবং সেখানে যাওয়ার পর মাজা খালেদ বিনওয়ালিদকে প্রস্তাব দিল যে তুমি যদি চাও তাহলে আমি তোমার পক্ষে তাদের সঙ্গে সন্ধি স্থাপন করার চেষ্টা করতে পারি খালেদ বিনওয়ালিদ মাজাকে সুযোগ দিলেন যেন সেই দুর্গের ভেতরে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে মাদাহ দুর্গের ভেতরে প্রবেশ করলো এবং ফেরতে শেষে বলছে যে তারা আমার প্রস্তাবে রাজি নয় তারা যুদ্ধ করতে চায় খালিদ বিনওয়ালিদ দুর্গের দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন অসংখ্য যোদ্ধা তারা ভেতরে চলাচল করছে দুর্গের উপরের দেয়ালগুলো ঘিরে তারা এমন ভাবে দাঁড়িয়ে ছিল যেন একটা চাদরের মতো তাদেরকে মনে হচ্ছিল তারা বর্মপরা অবস্থায় ছিলেন তাদের মাথায় হেলমেট ছিল এবং তাদের হাতে তীর তর বাড়ি বর্ষা সব ধরনের অস্ত্র সেখানে ছিল মাজা সেই তাদের পক্ষে হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে প্রস্তাব করল যে তারা আত্মসমর্পণে রাজি নয় তবে একটি শর্তে তারা রাজি হতে পারে যে তুমি তাদের কাউকে বন্দি করতে পারবে না দাসত্বে পরিণত করতে পারবে না শেষ পর্যন্ত মুসলিমদের সঙ্গে খালিদ বিনওয়ালিদের মাধ্যমে এবং তাদের পক্ষে মাজার মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় এবং চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর দুর্গের ফটক খুলে দেওয়া হয় খালিদ বিনওয়ালিদ দুর্গের ভেতরে প্রবেশ করলেন এবং ভেতরে প্রবেশ করে তিনি বিস্মিত হয়ে যান তিনি প্রবেশ করে দেখেন যে দুর্গের ভেতরে জন সশস্ত্র যোদ্ধা নেই বরং রয়েছে যারা তারা হচ্ছে শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধা খালেদ মাজাকে জিজ্ঞাসা করলেন সেই সমস্ত যোদ্ধারা কোথায় যাদেরকে আমি কিছু আগে দেখেছিলাম মাজা সেই মহিলাদের দিকে ইঙ্গিত করে বলছিল এরাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে তুমি দূর থেকে যোদ্ধা বলে মনে করেছিলে আমি যখন প্রথমবার দুর্গের ভেতরে প্রবেশ করেছিলাম তখন তাদেরকে বর্ম পরিয়ে দিয়ে অস্ত্র হাতে দিয়ে তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যেন তারা যুদ্ধের ভাব সৃষ্টি করে আসলে তারা কখনোই যোদ্ধা ছিল না মাজা সে বিন বিনিদের সঙ্গে একটি চালাকি করেছে প্রতারণা করেছে সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর এখন আর তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযান পরিচালনা করার সুযোগ নেই খালেদ বিনওয়ালিদ মাজাকে বললেন তুমি আমাকে প্রতারিত করেছো ধোকা মাজা বললো যে হ্যাঁ আমি এটা করেছি কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এরাই হচ্ছে আমার গোত্রের লোক তাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব খালেদ বিনওয়ালিদ মাজাকে বললেন যে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও মাজা সে কিছু ভেবে বলল যে এই মুহূর্তে যদি আমি এটা করি তাহলে এটা আমার সুনামকে নষ্ট করবে এবং তোমার নেতাদের কাছেও তোমার সুনামকে নষ্ট করবে কিন্তু খালেদটাকে জোর করলেন এবং বললেন যে আমি বলছি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও শেষ পর্যন্ত মাজা হারাদি হলো এবং তার মেয়েকে খালেদ বিনওয়ালিদের সঙ্গে বিয়ে দিল ইয়ামামার যুদ্ধে ফলাফল কী হয় সেই সংবাদ জানার জন্য আবু করাস্তিত অত্যন্ত উদগ্রীব অবস্থায় ছিলেন এবং একটি বর্ণনা এসেছে যে তিনি মদিনার শেষ প্রান্তে এসে প্রতিদিন অপেক্ষায় থাকতেন যে কখন বার্তাবাহক আসবে এবং সেই অঞ্চলের খবর তিনি জানবেন মদিনা থেকে ইয়ামামার দূরত্ব ছিল বেশ উল্লেখযোগ্য পরিমাণের এক বা দুই দিন সময় লেগে যেত সেখানকার ঘটনাগুলো জানার জন্য আউুকার স্থিতিক বাহিনীর আমির খালিদ বিন ওয়ালিদের কাছে এই মর্মে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যেন সেই অঞ্চলের যারা সকল পুরুষ তথা যারা মোরতাদ হয়ে গিয়েছিল ইসলাম ত্যাগ করেছিল তাদেরকে হত্যা করা হোক শাস্তি দেওয়া হোক এবং সেই অঞ্চলের যারা নারী এবং শিশু তাদেরকে বন্দি করা হোক অপরদিকে আউ অকর সিদ্দিকের কাছে এই মর্মে সংবাদ আসলো যে খালেদ তাদেরকে তাদের সঙ্গে চুক্তি স্থাপন করেছেন সন্ধি স্থাপন করেছেন তাদের সঙ্গে তিনি আর যুদ্ধ করছেন না এবং শুধু তাই নয় সেখানে তাদের সর্দার মাজার মেয়েকে বিয়ে করে খালেদ বিনওয়ালিদ আনন্দে রয়েছে। আউ সিদ্দিক খুবই রাগান্বিত হলেন এবং তিনি খুব করা ভাষায় খালেদের প্রতি চিঠি পাঠালেন আউ ওর লিখলেন হে উম্মে খালিদের পুত্র তোমার অন্তরে দেখা যাচ্ছে কোনোই দয়াময় নেই তুমি এমন এক মুহূর্তে মেয়েদের বিয়ে করেছ যখন তোমার ঘরের আঙিনায় বারোশো মুসলিমের রক্তের দাগ এখনও শুকায়নি খালিদ বিন অলিদ চিঠি প্রথম কথা বললেন যে মনে হচ্ছে এটা বামহাতি ব্যক্তির কাজ অর্থাৎ অমর ইবনুল খাতাবায় তানহোর কাজ খালিদ বিন অলীর তার অবস্থা স্পষ্ট করে জবাবী চিঠি লিখলেন তিনি লিখলেন যে আমি নিজের আনন্দ ফুর্তি করার জন্য কিংবা ঘরের শান্তির জন্য বিয়ে করিনি আমি এমন এক ব্যক্তির মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি যদি আমি মদিনাও থাকতাম এবং মদিনা থেকে ইয়ামাতে এসেও তাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে সেটা সেটাই উপযুক্ত হতো আবুকরের কাছে তিনি লেখলেন কাজে আপনি এমনটা ধারণা করবেন না যে আমি একটি পরাজিত দুর্বল মানসিকতা নিয়ে তার সর্দারের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি এবং এই বিয়ের মাধ্যমে দিন কিংবা দুনিয়ার কোনো বিধানই লঙ্ঘিত হয়নি কাজেই খালিদ লিখেছেন যদি আপনি আমার এই বিয়েকে দিন কিংবা দুনিয়ার কোনো কারণে অপছন্দ করেন তাহলে আমি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবো অর্থাৎ খালেদ বিনআলিত এই বিয়ের মাধ্যমে তিনি কোনো অপরাধ সংগঠিত করেননি কাজেই বাকি রইল সেই মুহূর্তের কথা যে মুহূর্তে বারোশো মুসলিম সাহাতৎ বরণ করেছেন সেই মুহূর্তে এই বিয়ে কতটা উপযুক্ত হলো খালেদ বলেছেন শহীদদের প্রসঙ্গে আমার বেদনা আল্লাহর কসম যদি শোকের আবেগ কোনো জীবিত ব্যক্তিকে চিরঞ্জীব করত। কিংবা কোনো মৃত ব্যক্তিকে জীবন ফিরিয়ে দিত তাহলে অবশ্যই তাদের প্রতি আমার শোকের আবেগ জীবিত ব্যক্তিকে চিরঞ্জীব করতো এবং মৃত ব্যক্তির দেহে জীবন ফিরিয়ে দিত যুদ্ধের বীরত্ব প্রসঙ্গে খালেদ লিখেছেন যুদ্ধের ভয়াবহ অবস্থায় এমনভাবে আমি শত্রুদের উপরে ঝাঁপিয়ে পরে যুদ্ধ করেছি একটি পর্যায়ে আমার জীবনের ব্যাপারে আমি সম্পূর্ণ নিরাশ হয়ে গিয়েছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল এই যুদ্ধেই আমার মৃত্যু হবে খালেদ বিন অলি তিনি কোনো যুদ্ধেই কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন এবং এই বিষয়টি খালেদ বিন অলি এখানে খলিফার কাছে আবারও স্পষ্ট করে তুলে ধরলেন খালেদ বিন অলিদের একটি বিখ্যাত উক্তি মোস্তাদে আহমাদ এসেছে সেখান থেকে আমরা জানি খালেদ তিনি বলেছেন যে যদি তাকে তিনটি প্রস্তাব দেওয়া হয় তার মধ্যে প্রথম দুইটি প্রস্তাব যদি এরকম হয় যে তাকে একজন সুন্দরী নারী বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে যাকে তিনি ভালোবাসেন অথবা যদি এমন প্রস্তাব দেওয়া হয় যে একজন পুত্র সন্তানের জনক তিনি হবেন তিনি সেই বিষয়ের অপেক্ষায় রয়েছেন বিপরীতে যদি এই প্রস্তাব দেওয়া হয় যে একটি ঠান্ডা শীতের রাতে একটি বাহিনীর সদস্য হয়ে তুমি অপেক্ষায় থাকবে এবং আগামীকাল ভোরে শত্রুদের সঙ্গে তোমার মোকাবেলা হবে খালেদ বলছেন যে তিনি শেষ বিষয়টাকেই আগের দুইটি বিষয় থেকে বেশি পছন্দ করবেন এবং বেছে নেবেন একজন সুন্দরী নারীর সঙ্গে বিয়ের অপেক্ষায় থাকা কিংবা পুত্র সন্তান জন্ম লাভ করবে সেই খুশির অপেক্ষায় থাকার থেকে খালিদ বিন অলিদ তার নিজের জওয়ানে বলেছেন যে একটি ঠান্ডা শীতের রাতে বাহিনীর হামলার অপেক্ষায় থাকা এটা আমার জন্য বেশি প্রিয় কাজেই খালিদ বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি জিহাদে সামিল হওয়ার জন্য খালিদ বিন অলিদ প্রত্যেকটি যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন এবং শাহাদাত ছিল তার ইচ্ছা আন্তরিক ইচ্ছা কিন্তু রাসুউল্লা সাল্লা সাল্লাম যাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন এবং বলেছেন আল্লাহ এই তরবারিকে উন্মুক্ত করেছেন কাফের এবং মোনাফিকদের উপরে তিনি যদি যুদ্ধে শহীদ হয়ে যেতেন তাহলে কাফেররা একটি অপবাদ রচনা করার সুযোগ পেয়ে যেত তারা বলতো যে আল্লাহর তরবারিকে আমরা ভেঙে ফেলেছি কাজেই তাকদিরের বিধান এটাই ছিল যে খালিদ্দিন আলী তিনি স্বাভাবিকভাবে বিছানাতেই মৃত্যুবরণ করবেন যদিও তার দেহে বিন্দুমাত্র জায়গায় খালি ছিল না যেখানে কোনো আঘাত বা ক্ষতির চিহ্ন ছিল না তিনি মারাত্মকভাবে যুদ্ধ করতেন শত্রুদের মাঝে এমনভাবে নিজেকে ছুড়ে দিতেন যেখান থেকে জীবিত অবস্থায় ফেরত আর কোনো সুযোগ থাকতো না কিন্তু ডাকদীরের বিধান অনুসারে আল্লা সু মহামাতারা তাকে বিছানাতেই মৃত্যু নির্ধারণ করেছেন কাজেই খালিদ মৃত্যুর সময় আফসোস করে বলছিল আজকে আমার মৃত্যু হচ্ছে বিছানায় একটি গবাদি পশুর মতো যেভাবে একটি বুড়ো উঠ মৃত্যুবরণ করে সেভাবে বিছানায় শুয়ে আমার মৃত্যু হচ্ছে খালিদ বলেছেন কাজেই কাপুরুষদের চোখ যেন কখনও ঘুম না দেখে কাপুরুষদের চোখ যেন কখনো ঘুমাতে না পারে অর্থাৎ যুদ্ধে গেলেই কেউ মৃত্যুবরণ করবে আর ঘরে বসে থাকলে জীবিত থাকবে অনন্তকাল বিষয়টি কখনোই এরকম নয় যুদ্ধে যাওয়া কারো হায়াতকে কমিয়ে দেয় না খালিদ বিনওয়ালিদ কাজেই যারা কাপুরুষতার কারণে যুদ্ধ বা জিহাদকে পরিত্যাগ করে তাদেরকে ভৎসরা করেছেন এবং এটাই ছিল খালিদ বিন আলিদের জীবনের শেষ উক্তি কাপুরুষদের চোখ যেন কখনও ঘুমাতে না পারে কাজী আবুকার সিদ্দিকের কাছে খালিদ বিনওয়ালি তার এই বিষয়গুলোকে স্পষ্টভাবে তুলে ধরলেন যুদ্ধে তিনি এমনভাবে যুদ্ধ করেছেন যে তার দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল ইয়ামার সেই যুদ্ধেই তিনি মৃত্যুবরণ করবেন এবং শেষ পর্যন্ত যে চুক্তি সংঘটিত হয়ে গেল খলিফা নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে হত্যা করার জন্য নারী শিশুদেরকে বন্দি করার জন্য সেখানে খালেদ তাদের সঙ্গে চুক্তি স্থাপন করেছেন কাউকে বন্দি করতে পারবেন না সেই বিষয়ে খালেদ লিখেছেন মাজাহ আমার সঙ্গে যে প্রতারণা করেছে সেই বিষয়ে আমি চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার তো আর গায়েবের জ্ঞান নেই অর্থাৎ অর্থাৎ অদৃশ্যের বিষয় এটা তিনি জানেন না অদৃশ্যের বিষয় জানার কোনো ক্ষমতা খালেদ বিনীদের ছিল না এবং খালিদ লিখেছেন যে চুক্তির মাধ্যমে বাহ্যিকভাবে তিনি যতটুকু দেখেছেন আল্লাহ মহা মুসলিমদের কল্যাণী করেছেন তিনি তাদেরকে সেই ভূখণ্ডের মালিক বানিয়ে দিয়েছেন এবং চূড়ান্ত শুভ পরিণাম এটা মুতাকিদের হয়ে থাকে খালিদ বিন অলিদের চিঠি পাওয়ার মাধ্যমে আবুকার সিদ্দিকের বিভিন্ন সন্দেহ সংশয় দূর হয়ে যায় আবুকর কিছুটা নমনীয় হন এবং একই সময়ে কুরাইশদের মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও তার খালিদ বিন অলিদের পক্ষে কথা বলছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আবু বারাজা আল্লাহ ইসলামী তিনি বলেন ইয়া খালি ফদ রসুলিল্লা হে আল্লাহর রাসুলের খলিফা কাপুরসচিত কোনো কারণ কিংবা বিশ্বাসঘাতকতামূলক কোনো কাজ খালিদ করেননি তিনি শাহাদে আসায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন ধৈর্য প্রদর্শন করে তিনি সাফল্য লাভ করেছেন এবং চুক্তির ব্যাপারে তিনি কোনো ধরনের ভুল করেননি কারণ তার কাছে সেই নারীদেরকে পুরুষ পুরুষযোদ্ধা হিসেবেই উপস্থাপন করা হয়েছিল কাজী আবু কররা সিদ্দিক তা সন্দেহ সংশয় দূর হয়ে যায় এবং তিনি বললেন আবু বারাজাকে যে তুমি সঠিক কথাই বলেছ এবং খালিদের তিথির থেকেও তোমার কথাগুলো আর বেশি গুরুত্বপূর্ণ ইয়ামামার যুদ্ধে বিজয় অর্জন করার পরেও খালিদ বিন অলিদ সেই অন্তলে প্রায় দুই মাস অবস্থান করেন এবং পরবর্তীতে আউ বকর সিদ্দিক সরাসরি তাকে ইয়ামা থেকে পাঠিয়ে দিয়েছিলেন পারস্ব সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অভিযান পরিচালনা করার জন্য এবং এভাবেই ইয়ামামার যুদ্ধের ঘটনাগুলো পরিসমাপ্তিতে চলে আসে অন্যান্য সম্পর্কে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউনিয়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অর্গ টু জিরো 2015